হাইনাই কমাও হাইনাইনু হে নবী নমিউ বারি ও وَيُونُسَ ববহিমা ইসমাই وَكَلَّمَ اللَّهُ مُوسَى নাল رُسُلًا مُبَشِّرِينَ নী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 বনি ইসরায়েলের মধ্যে জনৈক বৃদ্ধ ব্যক্তি তাকে খুন করা হল কে হত্যাকারী ব্যক্তি এটা নিয়ে বন ইসরা বহু লোককে সন্দেহের বসে জেরা করা হলো কিন্তু কেউ এই হত্যার দায় স্বীকার করল না অবশেষে কোন কুলকিনা করতে না পেরে ইসরায়েল জাতি তারা মুসাদামের কাছে আসলো হত্যাকাণ্ডের সমাধান চাওয়ার জন্য এসে তারা অনুরোধ করলো। আপনি আমাদের এই হত্যাকাণ্ডের সমাধান করুন হত্যাকারীকে খুঁজে বের করুন এই হত্যাকাণ্ডের সমাধান হবে খুনিকে চিহ্নিত করা হবে মোসা আল্লাহাম সেই নির্দেশ পাওয়ার পর তিনি বনী ইসলের কাছে গেলেন গিয়ে বললেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটি গরু জবাই করার জন্য বনী জাতি তারা বলল হে মোসা তুমি কি আমাদের সাথে মস্করা করছো উপহাস করছো আমরা তোমাকে বললাম হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার জন্য আর তুমি এসে আমাদেরকে বলছো গুরু জবাই করার কথা তুমি কি আল্লাহর নাম নিয়ে মস্করা করছো তামাশা করছ মোসা আল্লাহ সুতরাহ রাসুল ইনি দেখে বললেন এটাই আল্লাহর নির্দেশ আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বিষয়টি কিভাবে তুলে ধরে বলেছেন যখন মূসা নিজের জাতিকে বললেন আল্লাহ তোমাদেরকে একই গুরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে মজা করছ উপহাস করছ। একজন সম্ম তিনি নাকি আল্লা নাম নিয়ে মজা করছেন বিদ্রুপ করছেন তামাশা করছেন উপহাস করছেন যেখানে একজন নেক ব্যক্তির পক্ষেই এটা কখনো উচিত নয় যে আল্লাহ সুমতালার বিষয় নিয়ে দিনের কোন বিষয় নিয়ে এসে মজা করবে উপহাস করবে সেখানে রাসুলের সম্পর্কে তারা এই ধরনের বাজে বিরূপ ধারণা পোষণ করছে তারা বলছে যে তিনি কিনা আল্লাহর নাম নিয়ে মজা করছেন উপহাস করছেন বানিয়ে বানিয়ে একটা কথা নিয়ে এসেছেন তোমরা গরু জবাই করো এটাই হচ্ছে বনীশের জাতির মানসিকতা এবং তাদের আচরণ তাদের স্বভাব প্রকৃতি মৌসা আল্লাহাম তাদের এই মন্দ ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ সু কাছে আশ্রয় চাইলেন তিনি বললেন আল্লাহর কাছে আমি আশ্রয় চাই পানা চাই এই মূর্খ আচরণ থেকে তিনি আবার জানিয়ে দিলেন এটা হচ্ছে আল্লাহ নির্দেশ ছিল একটি গরুকে জবাই করতে হবে আল্লাহ নামে কিন্তু তাদের মানসিকতা বক্র মানসিকতা তার কারণে সরাসরি তারা কখনোই কোন আদেশকে গ্রহণ করতে চাইত না গ্রহণ করলেও ঘুরে এসে বিভিন্ন বাহানা করার পর যখন কোনো উপায় থাকত না তখন তারা একরকম বাধ্য হয়ে সেটাকে পালন করত মনে ইসরায়েল জাতি এই সহজ আদেশ লাভ করার পর একটি গরু জবাই করে আল্লাহ নিয়ে এটা লাভ করার পরেও মোসা আল্লাহিস্লামের কাছে একের পর এক নানা রকমের প্রশ্ন বানে তাকে জর্জরিত করতে লাগলো তারা বারবার বিভিন্ন বিষয় নিয়ে নাজেয়াল করতে থাকল প্রশ্ন করল তিনি যে আল্লাহ মহামতাল্লাহকে প্রশ্ন করে জেনে নেন যে গরুটি কেমন হবে তার বয়সগত হবে রং কি হবে আকৃতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় মৌসা আল্লাহিসাল্লাম তখন জানালেন গুরুটি হবে একেবারে বয়স্ক নয় আবার বাছুরও নয় বরং দুইয়ের মাঝামাঝি অর্থাৎ মধ্যবয়স্ক বলেছেন তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মোসাই বললেন তিনি বলেছেন সেটা হবে একটি গাভী যা বৃদ্ধও নয় এবং শাবকও নয় বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি বয়সের এখন তোমরা আদৃষ্ট কাজটি করে ফেল মনীশিয়াল জাতি বারবার প্রশ্ন করার মাধ্যমে নিজেদের উপরে যে সহজ আদেশটা এসেছিল সেটাকে ধীরে ধীরে কঠিন বানাতে শুরু করল যেখানে এমনিতে যে কোনো একটা গরু জবে করলেই হতো সেখানে এখন আরেকটি শর্ত আসলো স্পষ্টভাবে তাকে বয়স নির্ধারণ করে দেওয়া হলো কিন্তু বনিস জাতি আদেশ মানা তাদের ইচ্ছা নয় তারা এতে খুশি হল না সন্তুষ্ট হল না তারা আবার মুসা আলাহিসের কাছে এসে প্রশ্ন করলো আপনি আল্লাহকে বলে দিতে বলুন গরুটির রং কেমন হবে গাভীর রং কেমন হবে মুসা সালাম তিনি বললেন গাভীর রং হবে কারো হলুদ বর্ণের যেটা অনেকটা সোনালি বর্ণের কাছাকাছি যার রম দর্শকদেরকে চমকৃত করবে মোহিত করবে মনোমুগ্ধ কর আল্লাহ আল্লাহ করেন বলেছেন তারা বললো তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো দোয়া করো জেনে নাও তার রং কেমন হবে মোসা বললেন তিনি জানিয়েছেন সেটি হবে নিঃসন্দেহে হলুদ বর্ণের যা দর্শকদেরকে অমকৃত করবে যা দর্শকদেরকে মুগ্ধ করবে সুতরাং আরো একটি শর্তে এসে যুক্ত হল তাদের স্বাধীনতা বাছাইয়ের ক্ষেত্র ধীরে ধীরে সংকীর্ণ হতে শুরু করল এবং এর জন্য তাইকে তারা নিজেরাই তারা নিজেরাই প্রশ্ন করে সহজ কাজ থেকে কঠিন বানাতে শুরু করে দিয়েছে হলুদ বর্ণের গরু খুঁজে পাওয়া এমনিতেই বেশ কষ্টকর বিষয় কারণ এই রংটি বেশ দুর্লভ তার আরেকটি শর্ত এসেছে এর আগে যে বয়স হতে হবে মাঝামাঝি একেবারে বৃদ্ধও নয় বা একেবারে অল্প বয়স্ক জাতি এর পরও তারা বিরত হল না আবার আরেকটি প্রশ্ন করল তারা জানতে চাইল আল্লাহ যেন স্পষ্টভাবে বলে দেন যে এই গাভীটি কেমন হবে কারণ তাদের কাছে নাকি সব ধরনের গাভী একই রকম মনে হচ্ছে তারা বলল তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন সেটি কিরূপ হবে কারণ সব বাছুর আমাদের কাছে একই রকম মনে হচ্ছে সব গাবি আমাদের কাছে একই রকম মনে হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তো অবশ্যই আমরা সঠিক পথেই চালিত হব বললেন নিঃসন্দেহে তিনি বলেছেন সে নিশ্চয় এমন এক গাভী যাকে কখনো জোয়ালে জরা হয়নি জমি চাষ করার কাজে তাকে লাগানো হয়নি বা পানি দেওয়ার কাজেও তাকে লাগানো হয়নি যার মধ্যে কোন ত্রুটি বা ক্ষুদ নেই সুতরাং বনিসের পাথাই করার ক্ষেত্র আরও সীমাবদ্ধ হয়ে পড়ল তারা চারদিকে হন্য হয়ে এই ধরনের বর্ণিত গাভী খুঁজতে শুরু করলো অনেক অনুসন্ধান করার পরে একটি মাত্রই গাভী তারা খুঁজে পেল যার মধ্যে এই সবগুলো শর্ত পূরণ হয়েছে একটাই সেটা এবং তার আরো জানতে পারল এই গাভীর মালিক হচ্ছে একটি ইয়াসীন ছেলে কোনোভাবে ছেলেটি জানতে পেরেছিল যে বনিসেল জাতি হন্য হয়ে এই ধরনের একটি গাভী খুঁজছে যা তাদের অত্যন্ত প্রয়োজন কাজেই সেই এতিম ছেলে সেই সুযোগ কাজে লাগাতে চাইল এবং সে এর মধ্যে ব্যবসা উঠিয়ে নেওয়ার চিন্তা করল কারণ সে জানত যে এটা ছাড়া আর কোন অপশন তাদের কাছে নেই সে জাতিকে শর্ত দিয়ে বলল আমার গাভীটি যদি তোমরা নিতে চাও কিনতে চাও তাহলে এর ওজনের সম পরিমাণ স্বর্ণ তোমাদেরকে দিতে হবে বনিস জাতি কোন উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে এই শর্ত তাদেরকে মেনে নিতে হল এবং গাভীর ওজনের সম পরিমাণ স্বর্ণ দিয়ে সেই গাভিটিকে তারা খৈ করে নিল এরপর তারা শিকার করল মেনে নিল মানতে বাধ্য হলো যে হ্যাঁ সালাম সত্যি এই কাজে সুতার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবারে সঠিক তথ্য এনেছ অতঃপর তারা সেটাকে জবাই করল অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না অনিচ্ছ বা হয়ে যখন সব শর্তে মিলেই গেল সেই বাছুর পাওয়া গেল তারা তাকে গাভী পাওয়া গেল তাকে করলো। এবং এই বাছুর গাভী পাওয়ার পর তারা এই কথা বলছে যে এবারে তুমি সঠিক তথ্য এনেছ যেন এমন একটি মানসিকতা তারা প্রকাশ করছে যেন মোসাল্লা সালাম এর আগে তাদের সঙ্গে মজা করছিলেন যেন তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিলেন অথচ সেটাই ছিল বনী জাতির আচরণ এরপর আল্লাহ তাদের সেই কাঙ্ক্ষিত বিষয় গোপনীয় বিষয় হত্যা ষড়যন্ত্রকে উন্মোচন করে দিলেন তিনি তাদেরকে আদেশ করলেন গুরুর গোষ্ঠের একটি খণ্ড দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করতে এই কাজের মাধ্যমে সে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাবে জীবিত হয়ে উঠবে এবং সে নিজেই তার হত্যাকারীর খুনির পরিচয় জানিয়ে দিবে বলছেন যখন তোমরা একজনকে হত্যা করে পরবর্তীতে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করছিলে যা তোমরা গোপন করেছিল সেটাকে প্রকাশ করে দেওয়াই ছিল আল্লাহ ইচ্ছে অভিপ্রায় অতঃপর আমি বললাম বস্তের একটি খণ্ড দ্বারা সেই মৃত ব্যক্তিকে আঘাত করো তারা সেই কাজটি করল গুরুষ্ঠ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার মুহূর্তের মধ্যে সাথে সাথে তার দেহে জীবন দিলেন প্রাণ ফিরে আসলো সেই ব্যক্তি দেওয়ার দাঁড়ালো এবং সেই কথাই বলল আমার ভাতিজা আমাকে খুন করেছে আমার ভাইয়ের ছেলে আমাকে খুন করেছে সম্পত্তির উত্তরাধিকারের লোভে সে আমাকে খুন করেছে ব্যাস এতটুকু এই কথাটুকু বলে সেই ব্যক্তি আবার মৃত্যুবরণ করল নিঃসন্দেহ এই ঘটনা এটা ছিল তাদের সামনে একটি নিদর্শন একটি আয়াত আল্লাহ তার বরত্বের একটা উদাহরণ একটি দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দেখালে এবং আমাদের জন্য আল্লাহ কুরআ এই ঘটনাটি সম্পর্কে কি বলেছেন আল্লাহ সুমতলা বলছেন এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা এই ঘটনা একটি করার সম্পর্কে আলোচনা বলছেন এর মাধ্যমে আলোস মহাতলা তার নিদর্শনকে প্রদর্শন করছেন যেন আমরা চিন্তা করি মৃতকে পুনরায় জীবিত করা মানুষকে জীবন দেওয়া পুনরুত্থান করা এটা আলোস মহাতোলার পক্ষে অত্যন্ত সহজ এবং এই ঘটনাও তার একটি দৃষ্টান্ত বাস্তবতা এই ঘটনার পরবর্তীতে পুন জাতির বাকি ঘটনা তাদের চিন্তা চেতনা এবং মন তাদের অন্তর দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে শুরু করলো। যেন এই কাঠিন্য পাথরের মতো কিংবা তার থেকেও কঠিন তারা একের পরে আলোচ মাহার পক্ষ থেকে নিদর্শন আয়াত মুজিজা দেখছে কিন্তু এরপরও তাদের অন্তরে এগুলোর যে ফলাফল আল্লাহ সুমত আল্লাহর প্রতি ভয় খুশু বিনয় নম্রতা এগুলো সৃষ্টি হচ্ছিল না দেবী শালাসু মতলা কোরণে কথা বলেছেন যে এমন কিছু পাথর রয়েছে যেগুলো এক সময় আল্লাহর ভয়ে ফেটে যায় চৌতির হয়ে গড়িয়ে পড়ে যায় অথচ বনিয়েছেলের অন্তর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে পাথরের মধ্যে যে গুণগুলো থাকে শক্ত পাথরের মধ্যেও যে গুণগুলো থাকে সেগুলো তাদের মধ্যে ছিল না তাদের অন্তর পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছিল তার আল্লাহকে ভয় করত না তাকে মান্য করত না ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন মাকাসাফ খুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কালহিজারা ফাহিয়া কালহিজারা আও আশদ্দু কাসওয়া ওয়া তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো বরং তার থেকেও অবশ্যই পাথরের মধ্যেও এমন কিছু রয়েছে যাদের মধ্য থেকে ফিরিয়ে আসে ঝরনা পানি প্রবাহিত হয় তাদের মধ্যে কিছু যখন চৌচির হয় তার মধ্য থেকে পানি বের হয়ে আসে আবার তাদের মধ্যে কিছু পাথরের মধ্যে কিছু রয়েছে যারা আল্লাহর ভয়ে ঢেঙে পড়ে গড়িয়ে পড়ে যায় তোমরা যে বিষয়ে যে কাজ তোমরা করছো আল্লাহ সেই বিষয়ে গাফিল নন অজ্ঞাত নন মনিসাল জাতির গরু জবে করার বিষয়টি এবং এই ঘটনার মধ্যে আমাদের জন্য নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে একটি শিক্ষা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি জাতি তাদের জন্য শোভনীয় নয় যে তারা আল্লাহ সতালার নবী বা রাসুলের কাছে এসে একের পর এক প্রশ্নবাণী তাদেরকে জর্জরিত করতে থাকবে এবং যদি সেই প্রশ্ন হয়ে থাকে অহেতুক অবান্তর প্রশ্ন যে প্রশ্নের পেছনে বস্তুত কোন ভালো নিয়ত বা উদ্দেশ্য নেই এই ধরনের ক্রমাগত প্রশ্ন করে যাওয়া কখনোই কোনো ভালো ফলাফল নিয়ে আসে না একটি উপরে হজকে ফরজ করে দিয়েছেন তোমরা হজ আদায় করে নাও তোমরা হজ আদায় করো স্পষ্ট নির্দেশ এখানে আসলে দ্বিতীয় অর্থ বোঝার কোন সুযোগ নেই হজ আদায় করার কথা বলা হয়েছে আদায় করে নিতে হবে কিন্তু উপস্থিত লোকেদের মধ্যেও তো একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে প্রশ্ন করতে শুরু করলো ইয়ার রসুল্ল আমরা কি প্রতি বছরই হওয়া যদায় করবো আল্লাহ রসুল উত্তর দিলেন না লোকটি আবার প্রশ্ন করলো ইয়ারসুল্লাহ আমরা কি প্রতিদায় করবো এবার রসুল্লাহ সাল্লাম চুপ থাকলেন তৃতীয়বার ব্যক্তি একই প্রশ্ন করলো যেন তাকে উত্তর আদায় করেই নিতে হবে রসুল্লাহ এবার উত্তর দিয়ে বললেন যদি আমি বলতাম হ্যাঁ তখন এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেত যে ব্যক্তি প্রশ্ন করেছিল যে প্রতি বছরই আদায় করতে হবে রাসুল হাসান বলছেন যদি আমি বলতাম হ্যাঁ তাহলে এটা তোমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যেত অথচ তখন তোমরা এটা আদায় করতে সক্ষম হতো না কেন তুমি নিজের উপর ইচ্ছা করে কঠিন হুকুম চাপিয়ে দিতে চাইছ এরপর রাসুল হাস হাসান তিনি বললেন তোমরা আমাকে তার উপরে ছেড়ে দাও যা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমাদের আগের জাতিগুলো ধ্বংস ডেকে নিয়ে এসেছিল তাদের নবীদের কাছে গিয়ে বারবার প্রশ্ন করার মানসিকতার কারণে আমি তোমাদেরকে যে আদেশ দিচ্ছি সেগুলো তোমরা উত্তম রূপে করার চেষ্টা করো আর যা নিষেধ করছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো থাকো ইসলামে আমরা দেখতে পাই অসংখ্য নফল হুকুম বিধিবিধান রয়েছে যেগুলো সবগুলো পালন করা কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় এ কারণেই নসুল আসলাম তিনি বলেছেন যত সম্ভব সেগুলো আমল করতে খুব বেশি প্রশ্ন না করতে এবং যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে বেঁচে থাকতে শেখ আনোয়ার তিনি বলেছেন এই বিষয়টি আমাদেরকে বেশ ভালোভাবে বুঝতে হবে বেশি প্রশ্ন না করার অর্থ এই নয় যে আমরা আমাদের অন্তরে লালন করব, বা না জেনে না বুঝে আমরা আল্লাহ করতে শুরু করব বরং জানার প্রয়োজন থাকলে আমরা অবশ্যই প্রশ্ন করব যেখানে জানার প্রয়োজন সেখানে প্রশ্ন করতে হবে এটাই আল্লাহর হুকুম যেমন হাদিসে বর্ণিত একটি ঘটনার কথা শাইক উল্লেখ করে বলেছেন জাভির রাজ্য দল থেকে বর্ণিত হয়েছে একবার তারা সফরে ছিলেন এরকম সমস্যফরসঙ্গীদের মধ্যে একজন ব্যক্তির মাথায় হঠাৎ করে একটা পাথর এসে পড়ল এবং হলো তিনি হলেন মাথা ফেটে গেল। সেই ব্যক্তি রাতের স্বপ্ন দোষ হল ফলে জানাবাহ বা মেজর ইম্পিউরিটির কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গেল ঠান্ডা শীতের রাত তার মধ্যে সেই ব্যক্তি তার মাথায় জখম হয়েছে সকালে উঠে সেই ব্যক্তি জিজ্ঞাসা করল বাকিদেরকে যে পবিত্রতা অর্জনের জন্য তাই বোম করায় তার জন্য যথেষ্ট হবে কিনা কারণ তার মাথায় জখম আছে এবং সেখানে যদি পানি প্রবেশ করে বড় বিপদ ঘটতে পারে কিন্তু তার সঙ্গীরা বললেন তার জন্য তায়ামোম যথেষ্ট নয় গোসল করতে হবে তারা ফতোয়া দিয়ে ফেললো। যেহেতু সে পানি স্পর্শ করার ক্ষমতা রাখে গাড়ি তাকে গোসল করতে হবে সুতরাং সেই ব্যক্তি গোসল করল এবং তার সেই ক্ষতস্থানে জখমের মধ্যে পানি ঢুকে পড়লো সে মৃত্যুবরণ করল আর সৌলা সাল্লাহামের কাছে এই সংবাদ এসে পৌঁছালো যখন সংবাদ তার কাছে এসে পৌঁছালো আর সুল্লাহ সাল্লাহ আসলাম তিনি রাগান হলেন তিনি বললেন তার সাথীরা তো সেই লোকটাকে মেরে ফেলেছে না লোকটির জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তাই মন করে নিত এরপর মাথায় একটি কাপড় বেঁধে দেহের বাকি অংশ সে ধিয়ে অথচ তার সাথীরা না জেনেই তাকে সম্পূর্ণ প্রশ্ন করতে বাধ্য করেছে ফলে সেই ব্যক্তির মৃত্যুর জন্য তারাও দায়ী হল আল্লাহ মনোনীত করে বসল যদি না আল্লাহ তিনি থেকে ভালো জানেন কিন্তু না জেনে অজ্ঞতা বসত ফতো প্রদান করা নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ এরপর শাহখ আনোয়ার তিনি এই প্রসঙ্গে বেশ চমৎকার কয়েকটি প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন একবার মাগরেব বা পশ্চিমাঞ্চল ইসলামী খিলাফতের মরক্কো বা স্পেনের কোন একটি অঞ্চলতে কোন একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে আসলো ইমাম মালিক রহমাল কাছে কিছু প্রশ্ন নিয়ে প্রায় চল্লিশটি প্রশ্ন নিয়ে এসে এসেছিল সেই চল্লিশটি প্রশ্নের মধ্যে চৌত্রিশটির জবাবে ইমাম মালিক রহেমল্লাহ তিনি বলেছেন আমার জানা নেই আমার জানা নেই চিন্তা করুন যুগ শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ চল্লিশটির মধ্যে চৌত্রিশটি প্রশ্নের ব্যাপারে তিনি বলেছেন আল্লাহু আল্লাহু যে ব্যক্তি করে এসেছে সে বলল আমি কি এতদূর পথ না আমি দেশে ফিরে গিয়ে আমার লোকেদেরকে এই প্রশ্নগুলোর ব্যাপারে কি বলবো ইমাম মালিক বললেন তুমি বলবে যে ইমাম মালিকের এই বিষয়ে জানা নেই ইমাম মালিক জানেন না সুহান আল্লাহ বর্তমানে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য বিভিন্ন পরিস্থিতিতে সমাধান দেওয়ার জন্য উৎসুক হয়ে রেডি হয়ে বসে থাকি জানি না বলেছেন। আমি জানি না আমার জানা নেই এতটুকু বলার মধ্যেই অর্ধেক জ্ঞান নিহিত কারণ কেউ যদি বলতে পারে আমি জানি না তার মাঝে তার মানে বুঝতে হবে জানার পরিধি কতটুকু এতটুকু অন্তত জ্ঞান তার মধ্যে রয়েছে সে জানে কোন বিষয়গুলো জানার প্রয়োজন এবং কোন বিষয়গুলো তার যে বিষয় ঘটেনি সেটা নিয়ে প্রশ্ন করার কোনো নেই এর মধ্যে নেই অবন্তর প্রশ্নের ব্যাপারে হাস্যকর কিছু দৃষ্টান্তও রয়েছে জনকির কাছে একজন একটি ব্যক্তি প্রশ্ন করল যে কোনো ব্যক্তি তার নিজের দেহ থেকে নির্গত বায়ু এটাকে একটা থলির মধ্যে সে বন্দী করল এরপর সেই থলিকে তার পিঠে বেঁধে যদি সে ওরার চেষ্টা করে তারপর সেই অবস্থায় যদি আবার সে সালাত আদায় করতে শুরু করে সে কি পারবে সালাত চিন্তা করুন অবস্থা উল্লেখ্য যে সেই সময়ে তখনও বিমান বা উড়োজাহাজের কোনো কিছুই আবিষ্কার হয়নি চিন্তা করুন মানুষের মন কত হাস্যকর এবং অবাস্তব প্রশ্ন মানুষ করতে পারে কাজ এই প্রশ্নের পেছনে আমাদেরকে ছুটলে এই ধরনের অবস্থা প্রশ্নের পেছনে ছোট আসলে কখনোই উচিত হয় না অমর বিন খাতা তিনি যখন খলিখ তখন তার কাছে একজন ব্যক্তি আসলো এরকম একটা প্রশ্ন করলো অমর আদি তু তিনি বললেন ঘটনা কি সত্যি ঘটেছে লোকটি জবাই বললো না এটা ঘটেনি অমর আদিত্য তিনি বললেন তাহলে তুমি বাড়ি ফিরে যাও আর যদি সত্যি এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে তখন আমার কাছে এসো প্রয়োজনে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করে তোমার প্রশ্নের সমাধান করে দেব এই ঘটনা থেকেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে প্রথমত এমন কোন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা উচিত নয় যে প্রশ্ন আমাদের কোনো কাজে আসবে না সম্পূর্ণ অবান্তর অপ্রাসঙ্গিক যার মধ্যে কোন ফায়দা নেই তারপরে যদি হয় সেটা বাস্তব কোনো নাও ঘটে বা ঘটার কোন সম্ভাবনা নাও থাকে সেরকম একটা প্রশ্ন এই ব্যক্তি অমর রাধিত লোলানের কাছে এসে করেছিল দ্বিতীয়ত ওমর রাজিত লোলানের মতো ব্যক্তি তিনি পর্যন্ত নিজে থেকে মতামত দিতে চাচ্ছিলেন না ফতোয়া দিতে চাচ্ছেন না তিনি বলছেন বদরের সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করে এরপর তিনি জানাবেন সুহান আল্লাহ ওমর রাজ্যতনের মধ্যে একজন ব্যক্তি যদি একাকি মতামত দিতে ফতোয়া দিতে সংকোচ বোধ করেন সেক্ষেত্রে আমার এবং আপনার অবস্থান কিরূপ হওয়া উচিত সুতরাং আমাদেরকে প্রশ্ন করতে হবে এমন বিষয়ে যার উত্তর আমাদের কাজে আসবে অর্থহীন বিষয়ে যে প্রশ্ন আদৌ গুরুত্বপূর্ণ নয় অপ্রাসঙ্গিক অবাস্তব এগুলো বর্জন করাই হচ্ছে একজন ইমানদার ব্যক্তির দায়িত্ব রাসুল্লা প্রায়ই প্রায়োয়া করে বলতেন আল্লাহ আলুকা ইলমান এমন জ্ঞান দান করুন যা উপকারী আমাকে উপকৃত করবে কাজে লাগবে এবং সেই জ্ঞান থেকে ইলম থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আমার কোনো কাজে আসবে না সুহান আমরা যদি কোরআনের দিকে দৃষ্টি দিই কোরআনের বর্ণনা শৈলী রচনা ভঙ্গির তাহলে এই বিষয়টা এই দোয়ার বিষয়টা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারব কুরআনে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে কিন্তু অপ্রাসঙ্গিক করা হয়নি কোরআনের মধ্যে কোন ঐতিহাসিক গ্রন্থ নয় এখানে আদৌ কোন একটা ঘটনার আমরা দেখতে পাই না তারিখ উল্লেখ করা হয়েছে কেন কারণ কোরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ কোন ঐতিহাসিক ঘটনা কবে ঘটেছে কোন তারিখে ঘটেছে এগুলো জানা হেদায়তদের সাথে সম্পর্কিত নয় বরং সেই ঘটনা থেকে কি কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি সেটা নেওয়া আমাদের গুরুত্বপূর্ণ দিন তারিখ গুরুত্বপূর্ণ নয় তিনি বলেন যদি আপনি বাইবেলের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে সেখানে ঘটনাগুলোর তারিখ স্থান বিভিন্ন সংখ্যা লোকেদের পরিবার পরিবারের সদস্য সংখ্যা কে কাকে বিয়ে করেছে বিস্তারিত বিস্তারিত জীবনই বর্ণনা করা হয়েছে কিন্তু কোরআনের দিকে খেয়াল করে দেখা যায় এমনকি অনেক নবিরাসুলদের জন্মের ঘটনা উল্লেখ করা হয়নি জন্মের দিন তারিখ কাহিনী এগুলো উল্লেখ করা হয়নি কিছু ব্যতিক্রম রয়েছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইসা আলাহিসাল্লাম তার জন্মের ঘটনাটি উল্লেখ করার প্রয়োজন ছিল কারণ সেটা জানার মধ্যে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আয়াত নিদর্শন হৃদায়ত এগুলো রয়েছে কারণ ইসা আলাহিস্লামের জন্মের এই বিষয়টা একটা মূজিজা এবং সেটা জানা প্রয়োজন রয়েছে কারণ যদি সেটা না জানতো বা আমরা না জানতাম অনেকেই বিভ্রান্ত হয়ে খ্রিস্টানদের পথকে অনুসরণ করতো তারের এই মুজিজাকে না বুঝে আফজিল্লা ইসালিসাল্লামকে তার আল্লাহর পুত্রপদে সাব্যস্ত করে নিত এ কারণেই আলহাসমত্লাহ এই বিষয়টি সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন অথচ রাসুসাল্লাই তার জন্মের বিষয়ে আলোস মহাতলাহ কুরআ কোন বর্ণনা করেননি একইভাবে হুদ আলাহিস্লাম সালি আলাইসাল্লাম নূ আলাইস্লাম ইব্রাহিম আলাইস্লাম তাদের ক্ষেত্রেও তাদের জন্মের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়নি কারণ এই ঘটনাগুলো মানব জাতির জন্য প্রাসঙ্গিক নয় গুরুত্বপূর্ণ নয় অপরদিকে ইসমাইল জন্মের ইসাহাক আলাহিস্লামের ঘটনা সেটা আল্লাহ কুরআ করেছেন কারণ সেই বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলহাম এবং তার স্ত্রীর একটা আয়াত নিদর্শন একইভাবে ইয়াহিয়া আলহিস্লামের জন্ম এটাও ছিল একটি নিদর্শন সেই জন্য আল্লাহ কুরআ সেটাকে উল্লেখ করেছেন আদম আলাহি সাল্লামের সৃষ্টির ঘটনা এর মধ্যেও রয়েছে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ এই ঘটনার মাধ্যমে মানব জাতির সৃষ্টি মানব জাতির সালামের জীবনের প্রথম ঘটনা জন্ম আল্লাহ উল্লেখ করেছেন কারণ তার মধ্যেও রয়েছে বিভিন্ন নিদর্শন মুজিদা এবং আল্লাহ করা সুতরাং সার কথা হচ্ছে সেটাই আমাদেরকে এমন বিষয়ের জ্ঞান অন্বেষণ করতে হবে তালাশ করতে হবে যার মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে ফায়দা রয়েছে অপ্রয়োজনীয় তথ্য একটা বিশ্বকোষ দিয়ে মস্তিষ্ক ভরা এর মধ্যে আমাদের কোন কল্যাণ নেই ফায়দা নেই একবার কিছু ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রাহর কাছে এসে তৎকালীন একজন আলেম সম্পর্কে তারা মন্তব্য করল অভিযোগ করল তার সম্পর্কে মন্তব্য করে তারা ইমাম আহমদ বিন হাম্বলকে বলছিল যে উমুক ব্যক্তি তিনি কোন আলেম ব্যক্তি নন কেন কারণ তিনি খুব বেশি হাজির জানেন না খুব বেশি ফেঁকা জানেন না ইমাম আহম্মদ তিনি কি বলেছিলেন তিনি বললেন অবশ্যই তিনি একজন আলেম ব্যক্তি কারণ ইলমের যে ফলাফল যে লক্ষ্য যে ফ্রুট সেটা তিনি অর্জন করেছেন সেটা কি সেটা হচ্ছে আল্লাহর ভয় তাকোয়া কাজে ইলমের আসল ফল তাকোয়া আল্লাহ ভীতি আল্লাহর সচেতনতা এটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে আল্লাহর ভয় অর্জন করতে হবে এই ভয় হচ্ছে ইলমের প্রতীক যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকোয়া আছে সেই ব্যক্তি আলেম ব্যক্তি সেই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং সেই জ্ঞান আমাদের আমাদেরকে অনুসন্ধান করতে হবে যা আমাদেরকে এই লক্ষ্য পূরণে সহায়ক হয় যা আমাদের উপকারী আর এমন বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যার মধ্যে আদৌ কোনো ফায়দা উপকার নেই অনেক বিষয় নিয়ে আমরা অনেক সময় আলোচনা বিতর্ক করি পরিশেষে সেগুলো নিয়ে কোনো উপকারী আমাদের হয় না সম্পূর্ণ অর্থহীন কিছু বিষয়ে বিতর্ক মতভেদ করে আমরা আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করি বিভেদ সৃষ্টি করি অর্থ যথাভালয় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঐক্য হচ্ছে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ কাহিনীটি হচ্ছে ঘটনা তবে এই ঘটনাটি এত পরে বর্ণনা করার কারণ হচ্ছে মৌসামের জীবনের ঠিক কোন পর্যায়ে এই ঘটনা ঘটেছে তা সম্পর্কে আমরা নিশ্চিত নই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি হচ্ছে একটি অদ্ভুত আজীব এক ঘটনা ঘটনার সূত্রপাত হয়েছিল এভাবে মোসা আলাহাম তিনি একদিন মেম্বারের উপরে দাঁড়িয়ে ফুটবাদিচ্ছিলেন বনিসের লোকের উদ্দেশ্যে কথা বলছিলেন এমন সময় জনৈতিক ব্যক্তি দাঁড়িয়ে মুসাকে প্রশ্ন করলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে কে সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আল্লাহিসাম জবাব দিয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আল্লাহ তিনি আল্লাহর রাসুল আল্লাহ মোহামতাল তার ইলমের অংশ থেকে ওহি নাজিল করে তাকে জানিয়ে দেন বিশুদ্ধ ইল ওহির মাধ্যমে মোসাল্লাহাম লাভ করে থাকেন তিনি নবী তিনি রাসুল কাদের এই ভেবে উত্তর দিয়েছেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ তার নিজের ধারণা এবং জ্ঞান অনুসারে তিনি জানতেন তিনি সব জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহি আসে এ কারণে মোসা বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারিতে রাসুল্লাহাম এই ঘটনাটি বর্ণনা করেছেন যখন এই ধরনের উত্তর প্রদান করলেন এই উত্তর আল্লাহ পছন্দ করলেন না রাসুল্লা সাল্লাম তিনি বলছেন আল্লাহাল মুসালামকে বললেন কেন তুমি বললেন আল্লাহ আলাম আল্লাহ সব থেকে ভালো জানেন কে সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ এমন ব্যক্তিও রয়েছে যে তোমার থেকে বেশি জ্ঞান রাখে. রাখেন মুসা জবাব দিয়েছিলেন আমাদের কাছে এর মধ্যে হয়তো অহংকার প্রকাশ পেয়েছে কিন্তু আসলে কখনোই তা নয় মুসা আলাহিস্লাম অহংকার করে কখনোই এটা বলেননি যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তিনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর রাসুল এই ধরনের মনোভাব যেটা একজন নে ব্যক্তির সঙ্গেই থাকা মানুষই নয় সেখানে একজন রাসুল বা নবীর পক্ষে এটা চিন্তাও করা যায় না বরং মুসাল্লাহাম যা জানতেন সে অনুসারে উত্তর প্রদান করেছেন কিন্তু আলোসু মাহতোলা যখন তাকে বললেন এমন ব্যক্তিও রয়েছেন যিনি তোমার থেকে বেশি জ্ঞান রাখেন মোসা আল্লাহাম যখনই জানতে পারলেন যে এমন ব্যক্তি রয়েছেন যিনি তার বেশি জ্ঞান রাখেন তখন দেখুন মুসা মানসিকতা কেমন ছিল মুসা আলাহিস্লাম অত্যন্ত বিনের সঙ্গে আলো সুমাতার কাছে অনুরোধ করে বললেন আমাকে সেই ব্যক্তি সাক্ষাৎ লাভ করিয়ে দিন তার সঙ্গে আমার দেখা করার সুযোগ প্রদান করুন আমি তার ছাত্র হব আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে চাই তার কাছ থেকে আমি ইলম শিখতে চাই এটা প্রমাণ করে মোসা আলাপ অহংকার মুক্ত ছিলেন বরং তিনি তার বিশ্বাসকেই বলেছেন বলেছেন যে আমি হচ্ছে বললেন ই আল্লাহ আমি কিভাবে সেই ব্যক্তির কাছ থেকে ইলুম শিখতে পারবো আল্লাহ সুমত তাকে কিছু নিদর্শন জানিয়ে দিলেন তিনি বললেন তুমি সেই জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভ করবে অনেক স্থানে যেখানে তুমি তোমার সঙ্গে থাকা মাছকে হারিয়ে ফেলবে আর সেই ব্যক্তির নাম আল্লাহ বলে দিলেন তিনি হচ্ছেন আল খিজির বিশুদ্ধ এর কারণের অর্থ হচ্ছে সবুজ বর্ণ সবুজ রং যে কারণে তাকে খিজির বলা হতো তা হচ্ছে তিনি একদিন জমিনে বসেছিলেন শুকনো ঘাসের উপরে কিন্তু যখন তিনি উঠে দাঁড়ালেন দেখা গেল যে স্থানে তিনি সেই স্থানটির ঘাসগুলো সবুজ বর্ণ ধারণ করেছে পরবর্তীতে তাকে এই ঘটনার কারণে আল খিজির নামে অভিহিত করা হয় এই নামে তিনি জানেন না যে বিষয়ে তার জ্ঞান নেই ইলম অর্জনের তীব্র আকাঙ্ক্ষা এই উদ্দেশ্যে তিনি খিজিরের সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য রওনা হয়ে গেলেন নির্ধারিত জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তিনি তার সাথে সপসঙ্গী হিসেবে নিলেন তার ভিত্ত খাদেম ইউসাহ নুন আলাহ ইসলামকে ইউসাহ নুন তখন তিনি ছিলেন মুসা বৃত্ত সাথী খাদেম এবং তার শিষ্য বা ছাত্র তিনি মুসা সঙ্গে থাকতেন তার কাছ থেকে শিক্ষা লাভ করতেন মোসা আলাহিসাম যখন মৃত্যুবরণ করেন পরবর্তীতে ইউসাহ নবু উদ্যান করে সম্মানিত করেন তিনি মন ইসলামের একজন নবী মনোনীত হন মুসা এবং ইউসাহ নুন তারা উভয়ে এই চমৎকার সফরে যাত্রা শুরু করলেন এক আশ্চর্যজনক সফরে তারা সফর শুরু করলেন যখন তার সাথে থাকা যুবক সাথীকে বললেন তার খাদেমকে বললেন দুটি সমুদ্রের বির স্থলে মোহনায় না পৌঁছানো পর্যন্ত আমি আসবো না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো মুসা আলাহিসাল্লাম বললেন আমরা যেই স্থানে সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ লাভ করবো সেটা হচ্ছে দুইটি সমুদ্রের মিলনস্থল কোন কোন আলেম তারাই দুই সমুদ্রের ব্যাপারে বলেছেন যে একটি হচ্ছে লোহিত সাগর অপরটি হচ্ছে ভূমন্ত সাগর আল্লাহবা আলম আল্লাহ জানেন। হচ্ছে হচ্ছে মুসা আল্লাহাম আল খিজিরের কাছ থেকে ইলম অর্জন করার ব্যাপারে এতটাই আকাঙ্ক্ষী এবং দৃঢ় ছিলেন তিনি বললেন সেই দুইটি সমুদ্রের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত যুগ যুগ ধরে আমি চলতে থাকব আল্লাহব আকবর ইলমের প্রতি আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত এই ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত মূসা আল্লাহ তিনি নিজে একজন সম্মানিত রাসুল একজন জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ইল শিক্ষা করছেন অহিলাভ করছেন অথচ পরও যখন তিনি জানতে পারলেন এমন একজন ব্যক্তির কথা যিনি এমন কিছু বিষয়ে জ্ঞান রাখেন যে বিষয়ে মূসার কোন জ্ঞান নেই তখন মূসা আল্লাহিস্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তার সাথে থেকে জ্ঞান লাভ করার জন্য আগ্রহী হলেন এবং এটা একজন তলিবুল ইলমের জন্য আর অনেক বেশি সত্য মূস আল্লাহিসাম নিজে জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো এরকম মানসিকতা তার মধ্যে ছিল না যে না আমি যথেষ্ট বিষয় জানি আমার প্রচুর জ্ঞান রয়েছে আর কিছু আমার দরকার নেই না বরং তিনি সেই জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন সফরে বের হলেন আল্লাহর কাছ থেকে জেনে নিলেন কোন স্থানে গেলে সেখানে তার সাক্ষাৎ লাভ করবেন আল্লাহর কাছে অনুরোধ করলেন এবং বললেন প্রয়োজনে যুগ যুগ ধরে আমি চলতে থাকব যদি এক যুগ সময় লেগে যায় এরপরও এতটুকু সময় মুসা ব্যয় করবেন ইলম অর্জনের জন্য শক্তি যদি কেউ দিনের ইল অর্জন করতে যায় নিঃসন্দেহে তাকে ত্যাগ স্বীকার করতে হয় নিজের সময় চেষ্টা সম্পদ শ্রম এগুলো ব্যয় করতে হয় মোসা এবং তার ভিত্ত হিসেব নুন তাদের সঙ্গে তারা একটি মাছকে বহন করছিলেন যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নিদর্শন একটি মৃত মাছ কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে এই মাছটি একটা সময় সমুদ্রে নিজের পথ করে নেবে এবং যখন যেখানে এই মাছটি নিজের পথ করে নিয়ে সমুদ্রে চলে যাবে সেই স্থানে তিনি খিজিরে সাক্ষাৎ লাভ করবেন দীর্ঘসা পরে মোসা এবং ইসেবনে নুন ক্লান্ত তারা এক সময় একটি পাথরের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং সেই সময় একটি ঘটনা ঘটল যা ছিল এই অদ্ভুত সফরের আশ্চর্যজনক সফরের সূচনা মাধ্যম হঠাৎ করে সে মৃত মাছের মধ্যে নরতলা শুরু হল আল্লাহ তার মধ্যে জীবন দিয়ে দিলেন এবং সেটা হঠাৎ করে লাফিয়ে পড়ে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল সমস্ত ইউসাহামের চোখের সামনে তিনি দেখলেন তার সামনেই কিভাবে মৃত মাছটি জেগে উঠল এবং লাফিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে নিজের পথ করে চলে গেল মুসা আল্লাহাম পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছেন ইউসাহেব নুন তিনি দৃশ্য দেখলেন কিন্তু তিনি মোসা আলাহামকে বলতে গেলেন স্থানে এসে উপস্থিত হয়ে দেখলেন এখানে সফরের এই পর্যায়ে এসে মোসা আল্লাহাম ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন রাসুল্লাহ তিনি হাদিসে বলেছেন সম্পূর্ণ সফরে ওই মুহূর্তটি রাখ পর্যন্ত মাছ যখন সমুদ্রে চলে গেল মাছটিকে হারিয়ে ফেলা পর্যন্ত মুসা বা ইসাহ তার কখনোই ক্লান্তি বা ক্ষুধা অনুভব করেননি পুরো সফরে কখনোই তারা ক্লান্তি অনুভব করেননি আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য তাদের সঙ্গে ছিল কিন্তু যখন তারা সে সমুদ্রের মিলনস্থানে আসলেন তখন তারা ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন সফরের যে পেরেছানি এটা তাদেরকে পেয়ে মুসা মোসা আল্লাহাম তখন ইসাহেবী নুনকে বললেন আমাদেরকে সকালে সে খাবার নিয়ে এসো আমরা সফরে ক্লান্ত হয়ে পড়েছি তাদের সঙ্গে খাবার কিছু তো একটি মাছ বললেন নিয়েছি তখন সেই ঘটনা মনে পড়ে গেল যখন মুসা ঘুমিয়েছিলেন এবং সেই মাছটি সমুদ্রে লাফিয়ে চলে গেছে আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা প্রস্তর খন্ডে পাথরে আশ্রয় নিয়েছিলাম তখন আমি সেই মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে স্মরণ রাখতে ভুলে দিয়েছে সেই মাছটি তো আশ্চর্যজনক ভাবে সমুদ্রে পথ করে নিয়েছে মূসা মুহূর্তের মধ্যে বুঝে ফেললেন সেই স্থানটি তারা পেছনে ফেলে এসেছেন যেখানে খিজিরের সঙ্গে তারা সাক্ষাৎ লাভ করবেন মুসা বললেন সেই স্থানটি তো আমরা খুব ছিলাম কারণ আলোচনা তালে আগেই মুসাকে জানিয়ে দিয়েছিলেন যে স্থানে খিচুড়ির সাক্ষাৎ তারা লাভ করবেন সেটা হচ্ছে সেই স্থান যেখানে সেই মাছটিকে তারা হারিয়ে ফেলবেন অথচ তারা পথ পারি দিয়ে সামনে চলে এসেছেন কাজেই পুরনো পথ ধরে চিহ্ন নিদর্শন ধরে তারা আবার আগের স্থানে ফেরত আসলেন সেখানে এসে তারা দেখলেন একজন ব্যক্তি যিনি গায়ে কম্বল জোরানো অবস্থায় মুসা সেই ব্যক্তিকে দেখে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম কিন্তু লোকটি জবাবে বললেন এখানকার মানুষেরা সালাম সম্পর্কে তারা জানে না আপনি কে মূসা বললেন আমি মুসা ডি মুসা সম্পর্কে জানতেন কাজে তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন আপনি কি সেই মোসা যিনি বনি ইসরায়েলের ব্যক্তি মুসা তার পরিচয় দিলেন কম্বল জারণ্য ব্যক্তি তিনিও তার পরিচয় প্রকাশ করে বললেন আমি আল খিজির মুসা তার পরিচয় জানার পরে বিনয় সহকারে বললেন আমি আপনার সাথে থাকতে চাই আপনার কাছে শেখ আপনার কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে চাই সুবাহ আল্লাহ মুসা ইসলাম তিনি একজন রাসুল আল্লাহ নবী অথচ কতই না তিনি বিনয়ী ছিলেন ইলম শিখার প্রতি কতই না তার আগ্রহ ছিল তিনি এমন একজনের সাথে থেকে ইলম শিক্ষা করতে চাচ্ছেন যিনি নবী কিনা এই ব্যাপারে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় না আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন না তবে তিনি আল্লাহরের একজন অলি ছিলেন আল্লাহর একজন প্রিয় নেক বান্দা ছিলেন অথচ তার কাছে রাসুলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ উলুল আজমি মিনার রাসুল পাঁচজনের মধ্যে অন্যতম একজন মোসা তিনি অত্যন্ত বিনার সঙ্গে বলছেন আমি আপনার কাছে থাকতে চাই আপনার কাছ থেকে ইলম শিখতে চাই খিজি তাকে বললেন আল্লাহ আমাকে এমন কিছু বিষয়ে শিক্ষা দিয়েছেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই আবার আপনাকেও আল্লাহ এমন কিছু বিষয়ে জ্ঞান দিয়েছেন যে বিষয়ে আমার কোন জ্ঞান নেই খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি মানুষের যে জ্ঞান সেই জ্ঞানগুলোর ব্যাপারে এই বিষয়টি আমরা খুব সহজেই বাস্তবতা হিসেবে দেখতে পাই বরং যিনি সমস্ত বিষয় জানেন তিনি হচ্ছেন আল্লাহ মহাতালা কাদের কোন মানুষের পক্ষে মান নয় যে মানুষ জ্ঞানের অহংকার করবে কারণ কোন মানুষই সম্পূর্ণ সকল বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না কেউ কেউ কিছু বিষয় জানেন আবার অন্য বিষয় সম্পর্কে তার সেখানে কোনো ধারণা থাকে না কাদের জ্ঞানকে ব্যবহারের জন্য মানুষের প্রয়োজন হয় পারস্পরিক সহযোগিতা আমি এমন কিছু বিষয় জানি যেটা অন্য কেউ জানে না অন্য কেউ এমন কিছু বিষয় জানেন যেটা আমি জানি না পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা জ্ঞানকে প্রয়োগ করতে পারি খিজির আল্লাহ সাল্লাম এই কথাটাই তাকে বললেন এরপরও মোসাল আলাহিস্লাম বললেন আমি আপনাকে অনুসরণ করতে চাই আপনার সাথে থাকতে তখন বললেন আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে না আপনার সবর হবে না ধৈর্য হবে না কারণ যে বিষয় বোঝা আপনার আয়ত্তে নেই সেই দৃশ্য দেখে আপনি সবর করবেন কেমন করে যে বিষয়ে বোঝা আপনার আয়ত্তে নেই সেটা দেখলে আপনি কিভাবে সবর করবেন আপনি জানেন না কিভাবে সবর করবেন এরপর মোসার্লাম অনুরোধ করলেন বললেন আমাকে আপনার অনুসরণ করার অনুমতি দিন সিজির তাকে এই অনুরোধের ভিত্তিতে বারণ করে দিলেন না তবে একটি শর্ত দিয়ে দিলেন তিনি বললেন যদি আপনি আমাকে অনুসরণ করতে চান তবে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ আমি নিজে আপনাকে কিছু বলছি শর্ত কোনো প্রশ্ন করা যাবে না যে দৃশ্য দেখতে হবে চুপ থাকতে হবে মেনে নেব কোন তর্ক বিতর্ক কেন করা হলো এগুলো প্রশ্ন করা যাবে না শর্তে রাজি হলেন তিনি বললেন আমি রাজি তার উপরে সফর শুরু করলেন দরিয়া পাড়ি দিয়ে অপর পাড়ায় যাওয়ার জন্য খিজির একটি নৌজান খুঁজছিলেন তারা একটি নৌকা বা নৌযান পেয়ে এবং পার করে জন্য সেই মাঝিকে অনুরোধ করলেন মাঝি আগে থেকে খিজিরকে চিনতেন ফলে কোন ধরনের ভাড়া বা পারিশ্রমিক না নিয়ে সৌজন্যতা প্রকাশ করে বিনামূল্যে খিজিড়কে তিনি দরিয়া পার করে দিলেন জাহাজের মালিক বা সেই নৌকার নৌজানের মালিক মুসাকে চিনতেন না কিন্তু যেহেতু তিনি খিজির সাথে ছিলেন তাদের উভয়ের প্রতি তিনি একটি সৌজন্যতা প্রকাশ করলেন বিনা ভাড়ায় তাদেরকে দৌড়িয়ে পার করে দিলেনের মালিক আগে থেকে এক বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো মোসা এবং আল খিজিরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে তিনটি ঘটনাকে কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সেই তিনটি ঘটনার পূর্বে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সেই নৌজানে থাকাকালীন সময়ে যখন মুসা এবং খিজির সেই জাহাজের ডেকে বা নৌজানের ডেকে তারা বসেছিলেন সেই সময় একটি পাখি উড়ে এসে সেখানে বসল পাখিটি তাদের সামনে পানি পান করার জন্য সমুদ্রে তার ঠোঁট ডুবাল স্পর্শ করল পানি পান করলো খিজির একজন জ্ঞানী ব্যক্তি তিনি এই সামান্য দৃশ্য থেকে কত সুন্দর একটি উপমাকে উপস্থাপন করলেন তিনি সেই পাখি সেই পাখির পানি পান করার দৃশ্য মুসাকে দেখিয়ে বললেন আপনি কি সেই পাখিটিকে পানি পানরত অবস্থায় দেখেছেন বললেন জি কিজির বললেন পাখিটি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে যে পরিমাণ পানি পান করল সমুদ্রের বিশালায় সে অতটুকু পানির পরিমাণ যেমন নগণ্য আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান আল্লাহর জ্ঞানের বিপরীতে ততটাই নগণ্য মৌসা আল্লাহ সাল্লামকে অলরেডি কিজির আল্লাহাম তার শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন মৌসা আল্লাহিসাম তিনি যখন বলেছিলেন তিনি হচ্ছেন দুনিয়ার সব থেকে জ্ঞানী মানুষ আর আলোচ মহাতাল্লাহ ভোসালাসনকে জানিয়ে দিলেন যে তার থেকেও জ্ঞানী একজন ব্যক্তি হচ্ছেন ক্ষিদির অর্থাৎ সেই ব্যক্তি বলছেন আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান দুনিয়ার সব থেকে জ্ঞানী দুই ব্যক্তির জ্ঞানকেও যদি আমরা একত্র করি আল্লাহ জ্ঞানের বিপরীতে এটা খুবই নগণ্য তথ্য যতটা এই সমুদ্রের বিশালতার বিনিময়ে তথ্য সামান্য কয়েক ফোঁটা পানি আলসার জ্ঞান এটা হচ্ছে অসীম সমুদ্রের মতো তার থেকেও বিশাল এবং মানুষের জ্ঞান সেই কয়েক ফোঁটা পানির থেকেও অতি ক্ষুদ্র এবং নগণ্য এটাই ছিল মুসালামকে দেওয়া আল খিজিরের প্রথম শিক্ষা পরবর্তীতে একটি যে যাহাদের বা নৌজানের মালিক তাদেরকে উপকার করলেন বিনামূল্যে দিলেন তিনি যখন অন্যত একটি কাজে ব্যস্ত খিজির তার অমনযোগে কুরাল দি আঘাত করে সেই নৌজানের একটি পালন ভেঙে ফেললেন একটি কাঠ উঠিয়ে ফেললেন ফলে সেখানে একটি ছোট ত্রুটি হয়ে গেল ছিদ্র তৈরি হয়ে গেল সেখান থেকে পানি প্রবেশ করতে পারে তিনি ক্ষতিগ্রস্ত করলেন মুাম অবাক এই দৃশ্য দেখলেন তিনি নিজের চোখে যা দেখলেন এটা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছিল অতঃপর তারা যখন চলতে লাগলেন অবশেষে তারা নৌকায় আরোহণ করলেন তখন তিনি খিদির তাতে ছিদ্র করে দিলেন মূসা বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না মুসা তার শর্ত ছিল যে তিনি সফরে খিজিরের সঙ্গে থাকতে পারবেন কিন্তু অনিচ্ছাকৃত তিনি বলেন তিনি প্রশ্ন করেন তিনি তার ছিল না তিনি ভুলে গিয়েছিলেন কথা কাজেই তিনি খিজিরকে বললেন মুসা বললেন আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজের উপরে কঠোরতা আরোপ করবেন না মুসা আল্লাহিসাম নিজের ভুল বুঝতে পেরে খিজিরের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং তাকে অনুরোধ করলেন আরেকটি সুযোগ দেওয়ার জন্য ঘটনা যখন তারা সমুদ্র অতিক্রম করে দ্বিতীয় ঘটনা এটা যখন তারা একটি তীরে পৌঁছালেন উপকূলে পৌঁছালেন তারা দেখলেন যে খেলাধুলার ব্যস্ত একদল বালক বালক দেখে নিষ্পাব নিরীহ মনে হচ্ছে খিজির সেই দলের কাছে গেলেন একটা বালককে নিয়ে পৃথক করলেন তাকে একটা ঘরে নিয়ে গেলেন এবং ঘরে নিয়ে যাওয়ার পরে ক্ষির দুই হাতে সেই বালকের মাথা ধরে দেহ থেকে ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেললেন তাকে হত্যা করলেন একটা ভয়াবহ দৃশ্য এই দৃশ্য দেখে একটা নিষ্প নির্ভ বালককে হত্যা করা মোসা কিছুতেই চুপ থাকতে পারলেন না এবার মোসা আলাহিসাল্লাম তার শর্তের কথা তিনি স্মরণ ছিল ওয়াদার কথা তিনি জানেন কিন্তু এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল এবং যে স্বভাব ছিল কিছু ঘটে কিছুতেই করতে পারবেন না কিন্তু এই বাহ্যিক অন্যায় দেখে তিনি প্রশ্ন করে বলে উঠলেন আল্লাহ সাল্লাহ বলছেন অতঃপর তারা চলতে লাগলো অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন তিনি খিজিবটাকে হত্যা করলেন মুসা বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় বা কিসাস ছাড়াই নিশ্চয় আপনি এক গুরুতর অন্যায় কাজ করেছেন আপনি কিভাবে বললেন আমি কি বলিনি আপনাকে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না এই জবাব শুনে মোসা কিছুটা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে কোন হিকমাহ রয়েছে সবর করলেন তিনি বললেন আমাকে শেষবারের বারের মতো একটি সুযোগ দিনা বললেন এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে যাবেন খিজির রাজি হলেন তারা আবার পথ তুলতে শুরু করলেন অবশেষে তৃতীয় ঘটনা যখন তারা একটি জনপদের কাছে তারা তাদেরকে আপ্যায়ন করবেন তাদের কাছে মেহমান হিসেবে তাদের কাছে খাবার চাইলেন অতিথি আপ্যায়ন করা এটা প্রত্যেক জাতি বা ধর্মের সামাজিক প্রথায় একটি স্বাভাবিক বিষয় ইসলামে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে যেমন তিনি আমাদের উপরে তার হক রয়েছে যে তিন দিন পর্যন্ত তিনি আমাদের কাছে আপ্যায়ন পাবেন এটা আমাদের জন্য মেহমানের উপরে করা বাধ্যতামূলক এটা মেহমানের হক এটা আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ নয় তিন দিন পর কেউ চাইলে মেহমানকে আপ্যায়নও করতে পারে নাও করতে পারে সেটা হচ্ছে অনুগ্রহ কিন্তু তিন দিন পর্যন্ত মেহমানের হক রয়েছে আমাদের উপরে যে তারা আমাদের কাছ থেকে আপ্যায়ন পাবেন মুসাই এবং খিজি যখন মুসাফির হিসেবে মেহমান হিসেবে একটি শহরে ঢুকলেন তারা সেখানে আপ্যায়ন পাওয়ার হক রাখেন কিন্তু সেইখানকার বাসিন্দারা তারা ছিল খুবই কৃপণ স্বভাবের তারা তাদেরকে বরণ করে নিলেন না কিছু দিলেন না কোন ধরনের হাঁটছেন হঠাৎ করে খিদির দেখলেন যে একটি দেয়াল ভঙ্গুর অবস্থা যে মুহূর্তে ভেঙে পড়ে যাবে দেওয়ালটিতে অলরেডি ফাটল ধরে গেছে যে মুহূর্তে হালকা ধাক্কায় ভেঙে পড়ে যাবে আল কাজে লেগে গেলেন দেওয়ালকে মেরামত করার কাজে এবং দেওয়ালটিকে তিনি আগের ঘটনাগুলো তার মধ্যে এসে জমা হচ্ছিল তিনি বললেন যে নৌকার মাঝে আপনার কাছ কোনো টাকা নিল না আপনাকে উপকার করলেন অথচ আপনি তার ক্ষতি করলেন তার নৌকাকে ত্রুটি করে দিলেন ফুটো করে দিলেন যে শিশু নিরীহ ছিল খেলাধুলায় ব্যস্ত তাকে আপনি একটা ঘরে নিয়ে হত্যা করলেন আর যে লোকেরা আমাদেরকে সামান্য বরণ পর্যন্ত করল না খাবার পর্যন্ত দিল না এত কৃপণ স্বভাবের যে লোক আমাদের সাহায্যের আহ্বান যারা ফিরিয়ে দিল তাদের কাছ থেকে কোন পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে আপনি তাদের একটা কাজ করলেন উপকার করলেন দেয়াল মেরামত করে দিলেন মোসা আলাইসাল্লাম খিজিরকে পরামর্শ দিয়ে বলছিলেন যে আপনি তো ইচ্ছা করলে এদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন আল খিজির তিনি বললেন বাস তোমার সঙ্গে আমার এখানেই বিচ্ছেদ তুমি আমাদের চুক্তি ভঙ্গ করেছ এখন তুমি তোমার পথে যাবে আমি আমার পথে যাবো তিনি বললেন এখন তুমি যে বিষয়গুলোতে সবর করতে পারো আমি সেগুলোর শিক্ষা তাৎপর্য বলে দিচ্ছি তিনি বললেন প্রথম ঘটনা সম্পর্কে নৌকা সম্পর্কে সেই ছিল একজন দরিদ্র সে নদীতে কাজ করত বলছেন খিজির বললেন আমি এটাকে কারণ তাদের পেছনে ছিল এক অত্যাচারী রাজা নৌকাকে জোর করে ছিনিয়ে নিচ্ছিল সেই নৌকা ছিল সেই দরিদ্র মাছের একমাত্র জীবিকা অর্জনের অবলম্বন সেটাকে সে মাছ ধরার জন্য মানুষ পারাপারের জন্য ব্যবহার করত জীবিকা অর্জনের মাধ্যম কিন্তু ওই এলাকায় একজন অত্যাচারী রাজা ছিল যে ওই পথে এসে সমস্ত নৌকাগুলোকে ছিনিয়ে নিয়ে যেত কাজেই খিজির তিনি সেই নৌকার একটি ক্ষুদ্র অংশ ভেঙে দিলেন যাতে নৌকাটাকে দেখতে ত্রুটিপূর্ণ মনে হয় ফলে সেই রক্তাচারী রাজা সেটাকে আর জব্দ না করে সেভাবে ফেলে রাখবে ফলে ওই দরিদ্র মাঝি তার নৌকা হারাবে না পরবর্তীতে যখন রাজা চলে যাবে তখন সেই কতটুকু ত্রুটি খুব সহজে সারিয়ে নিতে পারবে খিজির বলেন এই জন্যই আমি নৌকার একটি তক্তাকে ভেঙে ফেলেছিলাম যাতে সেই মাঝি তার নৌকাটিকে না হারায় আল্লাহ তালা খিজিরের মাধ্যমে সেই ব্যক্তিকে একটি বারাকা দান করেছেন এই আয়াতটিকে যারা পক্ষেই তারা একটি সহায়ক দলীয় হিসেবে ধরেছেন এবং তারা এখান থেকে আলা বের করে বলেছেন যে যদি আপনি কখনো দুইটি মন্দ বিষয়ের মুখোমুখি হন অর্থাৎ যেটাই আপনি সামনে পাবেন দুইটি খারাপ বাইরে কোনো অপশন নেই তখন একটাকে আপনি বেছে নিতে বাধ্য যদি এরকমই হয় তখন তুলনামূলকভাবে কম খারাপটিকে আপনি বেছে নেবেন দুই খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপকে বেছে নেওয়ার নীতি যখন আপনি সেটাকে গ্রহণ করার জন্য বাধ্য এখানে এই ঘটনায় আমরা দুইটি অকল্যাণ দেখতে পাচ্ছি একটি হচ্ছে নৌকাটাকে বাতানো যাবে মাঝে তার নৌকা পাবে তবে ক্ষতি করতে হবে একটা তক্তা ভেঙে ফেলতে হবে নিঃসন্দেহে সেই সম্পূর্ণ নৌকা হারিয়ে ফেলার থেকে একটা তক্তা ভেঙে দেওয়া এটা তুলনামূলকভাবে কম খারাপ ছিল আল তিনি দুইটি খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপটিকে বেছে নেওয়ার ফিক তিনি জানতেন আল্লাহ তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ কুরানে এই ঘটনা সম্পর্কে বলেন প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত তা ছিল একজন দরিদ্র মানুষের এটা দিয়ে সে সমুদ্রে জীবিকা অন্বেষণে কাজ করত আর আমি তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের পেছনে ছিল এমন এক বাক্সা যে নৌকাই পেত তাকে বল প্রয়োগ করে ছিনিয়ে নিয়ে যেত প্রথম ঘটনার ব্যাখ্যা জানা গেল যে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে যদিও মনে হচ্ছিল যে একটি খারাপ কাজ সংঘটিত হচ্ছে কিন্তু সুবান আল্লাহ এর মধ্যেই ছিল কল্যাণ শিক্ষা লাভ করছেন প্রত্যেকটি ঘটনা খিজিরের সাথে থাকা মোসা আল্লাহামের যে তিনটি ঘটনা আমরা দেখতে পাই তিনটি ঘটনার মধ্যে বাহ্যিক দৃশ্য প্রকৃত ঘটনার বিপরীত এটা আমাদেরকে প্রমাণ করে আল্লাহ যদি আমাদের জন্য এমন কিছু বিষয়কে নির্ধারণ করেও রাখেন যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে অকল্যাণকর কিন্তু প্রকৃত অর্থে তার মধ্যে রয়েছে কল্যাণকর অথচ আমরা আমাদের কাছে কিছু বিষয় মনে হতে পারে কল্যাণকর কিন্তু আল্লাহ সুতল্লা হয়তো সেগুলোর মধ্যে অকল্যাণকে রেখেছেন কাজে বাহ্যিক ঘটনা দিকে দৃষ্টি না দিয়ে আল্লা সুমতাল আমাদেরকে দিয়ে করণীয়গুলো করতে বলেছেন সেগুলোকে আমরা আমাদেরকে অনুসরণ করতে হবে এটা হচ্ছে খিজির আল্লাহামের ঘটনাগুলোর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দ্বিতীয় ঘটনা আসুন দেখা যাক কিশোর ছেলেটি হত্যা করার ব্যাপারে সে কিশোর ছেলেটি তার পিতামাতা মাতা উভয়ে ছিল বলছেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এই দুজনকে অর্থাৎ পিতামাতা উভয়কেই সন্তান তার নিজের নাফরমানি এবং কুফর দ্বারা বিভ্রান্ত করে দেবে খিজির বললেন আমি চাইলাম এই সন্তানের বদলে তাদের মালিক অর্থাৎ আল্লাহ তাদেরকে এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি এবং রক্ত সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক রক্ষার ব্যাপারে এই সন্তানের থেকেও অনেক ভালো প্রমাণিত হবে তিনি বললেন খিজির বললেন যে ওই ছেলেটি যদি বড় হতো দেখে নিষ্পাব ছিল মনে হচ্ছে বড় হয়ে সে হতো একটা অত্যাচারী সৈরাচারী কাফের অবাধ্য কাফের যে পিতামাতার যারা উভয় ছিল ইমানদার সেই ইমানদার পিতামাতার কষ্টের কারণ হতো এবং সন্তান নিজের নাফর মানিয়ে দিয়ে পিতামাতাকে বিভ্রান্ত করে দিত কাজে তিনি সেই সন্তানটিকে হত্যা করেন এবং এটাই আল্লাহ মহ সেই পরিবারের জন্য নির্ধারণ করেছেন খিজির নিজের পক্ষ থেকে কোনো কাজ করছিলেন না যেটা আমরা এই ঘটনাগুলোর শেষের দিকে একটি আয়তে পাই খিজির আল্লাহ তিনি বলছেন যে এই সবগুলো ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি অনুগ্রহ যে এই ঘটনার জ্ঞান আল্লাহ মহামতাল খিজিরকে দিয়েছেন যার কারণে তিনি এই ঘটনাগুলো সংঘটিত করছেন খিজির নিজের পক্ষ থেকে কোন খেয়াল খুশি অনুসরণ করছেন না এই জ্ঞান খিজিরকে আল্লাহ দিয়েছেন যা মুসের মধ্যে ছিল না খিজির বললেন সে কারণে তিনি সেই কিশোর ছিল করেছেন তাদের বিপরীতে আল্লাহ তাদেরকে আরেকটি নেক্স সন্তান দিবেন যে সন্তান হবে পিতা প্রতি কোমল নয়াদ্র আল্লাহর প্রতি হবে ইমানদার এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কায়েব জানি না ভবিষ্যৎ জানি না কিন্তু আল্লাহ সুহান তাহ তিনি ভবিষ্যতে জানেন ভরসা করি প্রমাণিত হবে পরবর্তী ঘটনা আমাদেরকে কোরআনে জানিয়েছেন তৃতীয় ঘটনা সেই দেয়াল তুলে দেওয়ার ঘটনা কোন পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে অথচ যেখানকার বাসিন্দারা ছিল কৃপণ স্বভাবের যারা কোন সাহায্য করতে আগ্রহী ছিল না কিন্তু খিজিল তাদেরকে সাহায্য করলেন খিজির পরবর্তীতে বললেন সেই দেয়ালটা ছিল শহরের দুইজন এতিম বালকের সম্পত্তি সেই দেয়ালে দেয়াল একটি রক্ষিত গুপ্ত যদি সেই সেখানে পড়ে যেত সেই গুপ্ত প্রকাশিত হয়ে পড়ত এবং যে শহরের বাসিন্দারা এত কৃপন এবং লোভী সহাগের তারা নিঃসন্দেহে সেই গুপ্ত ধন পেলে সেটা দুই এতিম বালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা আত্মসাত করত গ্রাস করত কাজেই খিজির সেই দুই এতিম বালকের পক্ষ হয়ে দেয়াল তুলে দিলেন যেন সেই দুই সন্তান বড় হওয়া পর্যন্ত এই রক্ষিত ধন মাটি মাটির নিচে লুকানো থাকে এবং যখন তারা হবে বড় হবে তখন তারা নিজেরাই সেই ধন রক্ষা করতে পারবে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে এই জন্যে খিজির সেই ভেঙে পড়া দেয়ালকে মেরামত করে দিলেন আল্লাহ মহামতাল ঘটনা সম্পর্কে বলেছেন খিজির ইসলাম বললেন সর্বশেষ ওই প্রাচীনের ব্যাপারে তা ছিল শহরের দুই এতিম বালকের সম্পত্তি তার নিজেই ছিল রক্ষিত গুপ্ত ভান্ডার ধন এবং ওই দুই এতিম পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি এটা আল্লাহ সুভানতা দিয়েছেন সেই অনুসারে খিজির আপাত দৃষ্টিতে বিপরীত ঘটনাগুলো ঘটাচ্ছেন ভালোর বিপরীতে আপাত দৃষ্টিতে খারাপ খারাপের বিপরীতে আপাত দৃষ্টিতে ভালো এই ঘটনাগুলো খিজির সেখানে ঘটাচ্ছেন খেয়াল করুন কেন আল্লাহ সুহাম তাল্লাহ সেই দেয়াল নির্মাণ করার জন্য করলেন কারণ তাদের পিতা ছিলেন একজন নেক ব্যক্তি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি ইচ্ছা করি আমাদের সন্তানের ভবিষ্যৎকে আমরা রক্ষা করব ভবিষ্যৎকে সুন্দর করব নিশ্চিত করবো সাধারণভাবে আমরা দেখতে পাই মানুষ সন্তানদের কথা চিন্তা করে টাকা পয়সাকে অর্থ সম্পদকে জমা করতে শুরু করে যে এই অর্থ সম্পদ আমরা যদি না থাকি আমাদের সন্তানকে রক্ষা করবে কিন্তু কোন নিশ্চয়তা নেই এই অর্থ সম্পদ হতে পারে আমার সন্তানের বিনষ্ট হয়ে যাওয়ার কারণ কাজেই যদি আমরা সত্যিই চাই আল্লাহ আমাদের সন্তানকে আমাদের অবর্তমানে রক্ষা করবেন সন্তানদের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই পিতামাতাকে হতে হবে নেককার। যদি আমাদের সৎ আমল থাকে এর বিনিময়ে আল্লাহ আমাদের অবর্তমানে আমাদের সন্তানকে রক্ষা করবেন যেভাবে সেই দুই এতিম বালককে আল্লাহ রক্ষা করেছেন সাঈদ ইগনে মুসাইয়াব একজন বড় মাপের তাবি রাহ তিনি তার সন্তানকে বলে গিয়েছেন হে আমার সন্তান হে আমার ছেলে আমি যতগুলো নেক আমল করেছি আমি চাই এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাকে রক্ষা করুন সুতরাং পিতামাতার সৎ আমল এটা হচ্ছে সন্তানদের জন্য রক্ষা কবচ আমরা যদি চাই আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন অবশ্যই পিতামাতা হিসেবে আমাদেরকে নেক আমলগুলোকে সংরক্ষণ করতে হবে কারণ এগুলোর বিনিময়ে আমরা না থাকলেও আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন আলাইহি ওদের পিতা ছিল একজন নেক ব্যক্তি এ কারণেই খিজির বলছেন মালিক তিনি ইচ্ছা করলেন ওরা প্রাপ্তবয়স্ক হোক বয় প্রাপ্ত হোক এবং তখন তারা নিজেরা তাদের সম্পদ বের করে নিয়ে আসবে আর এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ খিজির আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন সব শেষে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করার পরে সামারি তিনি বললেন ওমাফা আল আন আমরি এই গণটাই আমি আমার নিজের পক্ষ থেকে করিনি এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ করলেন ঘটনাতেই ব্যাখ্যা পরে কাজ করেছেন মানুষের উপকার করেছেন কল্যাণ করেছেন কিন্তু কখনোই তিনি বলেননি এই ঘটনাগুলো আমি নিজের পক্ষ থেকে করেছি তিনি বলেছেন এই সবগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে একটি তাওফিক একটি সুযোগ যা আল্লাহ এবং কাজের জন্য আল্লাহাল আমাদেরকে তাওিক প্রদান করেন অলিহান সমস্ত প্রশংসা জন্য এটাই হচ্ছে মুসলা এবং আল খিজির ঘটনা রসুল মুখো দিতে এই ঘটনা বর্ণনা করার বলেছেন আল্লাহ মুসের উপরে রহম করুন যদি হোসেন সবর করতেন ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আরো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারতাম এই অসাধারণ জানতে পারতাম। কাহিনীর তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি যাচ্ছিলেন হোসা আল্লাহাম যেন খিদিরের সঙ্গে আরো কিছু সময় যদি থাকতেন তাহলে আরো কিছু জ্ঞানী আরো কিছু জ্ঞান করব ঘটনা বিচক্ষণতা পূর্ণ ঘটনা খিদির আলাহিস্লামের জীবন থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারতাম আসুসালাম সেজন্য বলছেন আল্লাহ মুসার উপরে রোহন করুন যদি তিনি খবর করতেন আমরা আরো এই কাহিনী সম্পর্কে আরো বেশি জানতে পারতাম সাইদিনের দীর্ঘ ঘটনাগুলো আমরা শেষ করলাম সবশেষে যে অংশটি অবশিষ্ট রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ মুসা আলা সাল্লামের একটি বিশেষ ঘটনা তার মৃত্যু এবং আল্লাহ সুমাতামকে যে বিশেষ মর্যাদাগুলো দিয়েছিলেন সে সম্পর্কে তিনি ছিলেন বৈশিষ্ট্য এমনটাই হওয়া উচিত লজ্জা ইমানের একটি অঙ্গ লজ্জা মোমিনদের একটি বৈশিষ্ট্য মোসা আল্লাহাম নিজের দেহকে সবসময় আবৃত করে রাখতেন বনী শ্রাইলের লোকেরা তারা এই বিষয় নিয়ে একটি গুজব ছড়ালো কানাঘোষা ছড়ালো এবং তারা বলতে শুরু করলো নিশ্চয় মুসার দেহে কোনো খারাপ রোগ আছে কাজেই সে তার শরীরকে সবসময় ঠেকে রাখে আমাদের কাছ থেকে গোপন করে রাখে তারা বলতে শুরু করল নিশ্চয় মূষা কুষ্ঠ রেখে আক্রান্ত কেউ কেউ বলতে শুরু করল মূষার মধ্যে তারা বলল এই সমস্যাগুলোর কারণেই মূষা সবসময় ঠেকে রাখে তার দেহকে দেখার অনুমতি দেয় না ঘটনাটি এমন ছিল বনি জাতি তারা যখন গোসল করত তারা সবাই একত্রে মিলে নদীতে গোসল করত জামা জামাকাপড় খুলে ফেলে এবং একে অপরের সামনে লজ্জাবোধ করতো না কিন্তু মুসা আলাহি সাল্লাম তিনি একজন সম্মানিত রাসুল তার পক্ষে এই বিষয়টা চিন্তাও করা যায় না মুসা আলাহাম ছিলেন সম্মানিত রাসুল তিনি লাজুক প্রকৃতির তিনি গোসল করতে যেতেন একা নদীতে এবং কেউ তাকে দেখার অনুমতি পেত না অনীশাহ যখন এই ধরনের মিথ্যা অববাদগুলো ছড়িয়ে দিল তার সম্মানহানি করতে লাগল আল্লাহ সহ তিনি চাইলেন তাদেরকে খণ্ডন করবেন তাদের ভুল ধারণাকে তিনি ভেঙে দেবেন তখন মুসা আলাহিসাল্লাম একদিন গোসল করতে গিয়েছেন তিনি তার জামাকাপড় খুলে একটি পাথরের উপর রেখেছেন গোসল শেষে যখন মুসা আল্লাহাম সেই পাথরের দিকে করলেন পাথরটি তা নিজের জায়গায় নেই তিনি আবিষ্কার করলেন পাথরটি তার জামা নিয়ে চলতে শুরু করেছে ছুটছে দৌড়াতে লাগলেন এবং সহি আল্লাহ রসুল্লাহিস্লাম তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন মুসা আল্লাহ সাল্লাম যখন পাথরের পিছনে দৌড়াচ্ছিলেন হাতে লাখি নিয়ে মুসা আল্লাহিস্লাম সেই পাথরকে উদ্দেশ্য করে বলছিলেন সাউ বিয়াহর সাউ বি হাজর হে পাথর আমার কাপড় আমার কাপড় এটা বলছিলেন এবং তিনি লাঠি নিয়ে সে পাথরকে তারা করছিলেন সেই পাথর সে কাপড় নিয়ে ছুটতে শুরু করল বনী ইসরা জাতির বসতির সামনে দিয়ে মুসা আলাহিসাল্লাম সেই অবস্থাতেই তাদের সামনে দৌড়াতে লাগলেন এবং তারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তার লক্ষ্য করল আল্লাহ সুহামতাল্লাহ শ্রেষ্ঠ এক সৃষ্টিকে নিখুঁত দৈহিক গঠনের অধিকারী এক সম্মানিত রাসুলকে যাকে আল্লাহ সোহামতাল সুন্দর সুঠাম গরণ দিয়েছিলেন মোসা আলাহিসাল্লামের দেহ তাদের সামনে উন্মুক্ত হলো। তারা দেখলো মোসার শরীরে কোন জামা নেই মূসার ছুটছে পাথরের পেছনে যা কিনা তার জামা নিয়ে ছুটে চলেছে এবং তারা যে সমস্ত আদি বাদে ধারণা করেছিল সেগুলো সব ভুল প্রমাণিত হলো আল্লাহ সুহামতাল্লাহ মুসা দৈহিক করলেন তাদের মন্দ ধারণাকে দূর করে দেওয়ার জন্য মোসল আল্লাহামকে সম্মানিত করার জন্য যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল ঘটনার নাটকীয়তা শেষ হল পাথরটিও তার স্থির নিজ স্থানে স্থির দাঁড়িয়ে গেল আল্লাহ সুহাম্মাল আদেশে মোসা আল্লাহামের হাতে যে লাঠি ছিল হয়েছে খণ্ডন করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ বলছেন কেন তিনি তা করেছেন কারণ মুসা আল্লাহর কাছে সম্মানিত কাছে সম্মানিত আল্লাহ তার সম্মানকে রক্ষা করেছেন মোসা আলাহিসাল্লাম তার জাতির অবাধ্যতার কারণে যেহাদ অস্বীকৃতি করার কারণে তাদের উপরে যে আদা এসেছিল সেই কারণে যখন তারা মরুভূমিতে পথ হারিয়ে ফেলল মোসা আলাহিসাল্লামও তিনি তার জাতির সঙ্গে মরুভূমিতে ছিলেন কারণ তিনি তাদের উপরে দায়িত্বশীল এই বক্র মন মানসিকতা জাতিকে দেখে রাখা তাদেরকে হেদায়তের দিকে আহ্বান করা গাইড করা এই কাজের জন্য মোর্সাদ্লাহামকে প্রচুর কষ্টসহ্য করতে হয়েছে মুসা সবসময় তাদের কল্যাণ চাইতেন ভালো চাইতেন কিন্তু তারা উল্টো মোসা আলাহামকে নকমের ঝামেলায় ফেলত কষ্ট প্রদান করত উপরন্তু তারা ছিল বক্র মানসিকতা সম্পন্ন এবং অবাধ্য প্রকৃতির তাদেরকে সামলানো ছিল খুবই কঠিন কাজ মুসা আলাহিসাম তার জাতির লোকেদেরকে বলতেন তোমরা আমাকে অথচ তোমরা জানো না আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহ রাসুল এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ মনীষ ক্রমাগত মুসা মৃত্যু পর্যন্ত তাকে নানাভাবে নানা ঘটনার মাধ্যমে কষ্ট দিয়ে গিয়েছেন মূসাল্লাহিস্লামের এই দীর্ঘ সময়ে তার সাথী ছিলেন হারুন আলাহাম যিনি ছিলেন আল্লাহ নবী তিনি ছিলেন মুসা উপদেষ্টা সমর্থক সাহায্যকারী মূসালামের ডানহাত কালের আবর্তে হারুন আলাহিসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন মৌসা আলাহিসাল্লাম একা তার গোত্রকে তার জাতিকে তিনি সামলাচ্ছেন এরকম একটি সময়ে একদিন মূস আলাহিস্লামের কাছে জনৈক ব্যক্তি আসলেন এবং এসে প্রশ্ন করলেন আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত একজন অপরিচিত ব্যক্তি এসে মোসাআসালের কাছে যখন প্রশ্ন করল আপনি কি মৃত্যুর সালাম এই ঘটনাকে খুবই অপছন্দ করলেন এবং ক্ষিপ্ত হয়ে গেলেন প্রচন্ড জোরে তার মুখে আঘাত করলেন এতটাই জোরে মোসালি সালাম সেই অপরিচিত ব্যক্তির মুখে আঘাত করলেন যে তার চোখ ছিটকে বের হয়ে আসলো। সেই অপরিচিত ব্যক্তি কে ছিল সেটা ছিল মৃত্যুর ফ্রেস্টা মারাকুল মাউদ যিনি এসেছিলেন মানুষের দিতে। মোসা আল্লাহাম স্বাভাবিকভাবেই এ কারণে তাকে চিনতে পারেননি এবং মূসা আলাহাম তিনি জানেন কেন এই জাতিকে নিয়ে তিনি আজকে পথার অবস্থায় কারণ তারা জিহাদকে অস্বীকার করেছে যার ফলে তারা আজকে বাইতুল মিস থেকে বহিষ্কৃত হয়ে অপমান এবং লাঞ্ছনার একটি জীবন অতিক্রম করছে মুসা আল্লাহিস্লামের মধ্যে তীব্র ইচ্ছা ছিল যে তিনি এই মহান বিজয় অর্জন করবেন বাইতুল মাকদিস বিজয় অর্জন করবেন জিরুজালেমে প্রবেশ করবেন এর আগে যেন তার মৃত্যু না হয় তখন অপরিচিত ব্যক্তি এসে বলল আপনি কি মৃত্যুর সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু ফেরেস্তা যখন আসে তারা কোন ধরনের ঘোষণা অনুমতি প্রদান করে না সরাসরি আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাবেন কিন্তু আল্লাহ নবীদের ক্ষেত্রে ব্যতিক্রম তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত মালাকুল মাউদ তাদের হলেন এবং সহজরে আঘাত করে তার চোখ উপরে ফেললেন মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউদ আলসের কাছে ফেরত গেলেন এবং বললেন ইয়া রব আপনি তো আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুকে অপসন্দ করেছেন মরতে চান না এবং আরেকটি হাদিসে মুসনাল আহমদে সেখানে বর্ণিত রয়েছে মৃত্যু ফেরেস্তা বলেছিলেন যদি আমি এই বিষয়টা জানতাম যদি আমি এই বিষয়টা না জানতাম যে মুসা আপনার কাছে পছন্দনীয় প্রিয় তাহলে মৃত্যুকে কঠিন করে দিতাম অর্থাৎ মৃত্যু ফিরেস্তা তিনি জানেন মুসা আলাহাম তিনি হচ্ছেন আল্লাহর কাছে সম্মানিত পছন্দনীয় আল্লাহ তাকে ভালোবাসেন এই কারণে এই বিষয়টা যদি না জানতেন তাহলে তিনি মুসা আল্লাহিস্লামের এই আচরণের কারণে তার মৃত্যুকে কষ্ট বানিয়ে দিতেন আল্লাহ সুহাম্মাল্লাহ এই ঘটনা শোনার পর মৃত্যু ফেরেসা তিনি বললেন মুসার কাছে ফেরত দাও এবং তাকে গিয়ে বলো তার হাতকে একটি সারের পেছনে রাখতে এবং তাকে বলো যে তার হাতের নিচে সারের দেহে যতগুলো লোম থাকবে ততগুলো লোমের জন্য তার আয়ুতে একটি করে বছর যোগ করে দেওয়া হবে দীর্ঘ হায় তিনি লাভ করবেন মৃত্যু ফেরেস্তা মুসাল্লাহামের কাছে এসে এই প্রস্তাব রাখল মুসা আলাহিসাল্লামের সামনে আয়ু বৃদ্ধি করার সুযোগ আসলো তখন তিনি মৃত্যু ফেরেজাকে জিজ্ঞাসা করলেন এরপর কি হবে তিনি এখানে আলোচনা করে বলেছেন এটা জানা যায় না ঠিক কি কারণে মুসা আলাহিসাল্লাম প্রথমবার এত অসন্তুষ্ট হয়ে মৃত্যুর ফেরতাকে ফেরত দিয়েছিলেন তবে ইবেন কাসির রহমউল্লাহ তার মত অনুসারে একটি কারণ এটা হতে পারে যে মুসা আল্লাহামের অন্তরে এমন কোন সুপ্ত ইচ্ছা ছিল যা তখনও পূরণ হয়নি এবং মুসা আল্লাহাম সেই আশায় বসেছিলেন যে তার জীবনে কখন সেই ইচ্ছাটি পূরণ হবে এবং সেই ইচ্ছাটি কি আমরা বলেছি সেটা ছিল পবিত্র ভূমি জেরুজালেমে প্রবেশ করা যা বিজয়ের ওয়াদা আলোচনা তাকে দিয়েছিলেন মুসা আল্লাহাম তার জাতিকে নিয়ে পবিত্র ভূমি বিজয়ের অভিযানে নেতৃত্ব দিতে চেয়েছিলেন সেখানে একটি ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্মানে সম্মানিত হতে চেয়েছেন কিন্তু মোসা বুঝতে পেরেছিলেন জেরুজালেম জয় বোনাইলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য তার নেই কারণ এটাই হচ্ছে আল্লা মহামত আল্লাহর ইচ্ছা এবং তার সময় এসেছে. এ কারণে তিনি সেই মুহূর্তে দোয়া করে আল্লাহ বলেছিলেন মৃত্যু ফেরসাকে জিজ্ঞাসা যখন করলেন এরপর কি হবে মৃত্যু ফেরসা জবাব দিয়েছিল এরপর আপনি মৃত্যুবরণ করবেন তখন তিনি দোয়া করে বলেছিলেন এখনই আমার জানকে কবজ করে নাও কিন্তু তার আগে আমার একটি অনুরোধ রয়েছে এবং সেটা হচ্ছে যতটুকু সম্ভব এতটা দূরত্ব নিয়ে আমার যানকে কবচ করো যেন আমি জেরুজালেমের একেবারে নিকটবর্তী হতে পারি ততটুকু সম্ভব জেরুজালেমের কাছে নিয়ে আমার জানকে কবচ করো যদি জীবিত অবস্থায় আমি সেখানে প্রবেশ করতে না পারি অন্তত জেরুজালেমের কাছে গিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি মৌসা আল্লাহামের ড্রিম স্বপ্ন ছিল তীব্র আকাঙ্ক্ষা ছিল তিনি একদিন জেরুজালেমে প্রবেশ করবেন কিন্তু বনি ইসরালের অবাধ্যতার কারণে জেহাদকে অস্বীকৃতির কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি তারা এমনকি জেরুজালেমের ফটক পর্যন্ত আক্রমণ করি চলো আমরা বেঁকে বসেছিল এবং বলেছিল তুমি আমরা এখানে বসে থাকলাম শুধুমাত্র দুইজন ব্যক্তি ছিলেন ব্যতিক্রম আল্লাহ স্মাত যাদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহকে ভয় করত যাদের মধ্যে আল্লাহ ভীতি তা ছিল তারা বাকি জাতিকে বলছিলেন ফটক পর্যন্ত পৌঁছাও তোমরা বিজয়ী লাভ করবে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন কিন্তু এই সমস্ত কথাগুলোর প্রতি গুরুত্বই প্রদান করেন্লা মতো যোগ্য নেতা থাকা সত্ত্বেও তাদেরকে জেরুজালে প্রবেশ করার গৌরব প্রদান করেননি কারণ তারা সম্মান পাওয়ার মতো যোগ্য তারা ছিল না মোসাল কিংবা হারুন কেউ জেরুজালে প্রবেশ করতে পারেননি জেরুজালে প্রবেশ না করেই মৌসা মৃত্যুবরণ করেন রাসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি মুসালামের কবরকে দেখছেন আল ইসরার হাদিসে বর্ণিত আসু সাল্লাহাম যখন জেরুজাল গিয়েছিলেন তখন তিনি মুসা আলাহিস্লামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান মৌসা আলাহিম তার কবরে আল্লাহ সুহামতাল্লাবাদ সালাতর অবস্থায় অবস্থায় আছেন মর্যাদা মুসা আল্লাহিস্লাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ সুবাহতআ কুরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন অন্য যে কোন নবী কিংবা রাসুলের থেকে তার আলোচনা আল্লাহ সুহামতাল্লাহ বেশিবার করেছেন কুরআনে বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করেছেন সম্মানিত মহান নির্বাচিত উপাধি এই কিতাবে তুমি মুসার ঘটনাকে স্মরণ করে উল্লেখ করো হিন্দা কানা মুখলাসন ও কানা রাসুল নিশ্চয় তিনি ছিলেন একজন একনিষ্ঠ খালেস মুখলেস বান্দা তিনি ছিলেন রাসুল এবং নবী রাসুল মুসা সম্পর্কে বলেছেন একটি হাদিসে তোমরা আমাকে মুসার থেকে উপরে উপস্থাপন করো না বুখারী এবং মুসলিম হাদিসটি ব্রণিত রয়েছে যেখানে প্রাসঙ্গিকতা থেকে আমরা যে বিষয়ে বিষয়েছেন সেটা হচ্ছে একজন রাসুলকে অপরের থেকে শ্রেষ্ঠত্ব এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে যেন আমরা আল্লাহ রাসুলদেরকে ছোট না করি খাটো না করি আমরাও যেন কুফারদের মতো বলতে না শুরু করি অমুক নবীর থেকে অমুক নবী শ্রেষ্ঠ রাসুলসাল্লাহাম নিঃসন্দেহে এটা আমরা জানি এবং বিশ্বাস করি ইমানের একটি অংশ তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল কিন্তু এটা আলোচনা তর্ক বা বিতর্ক করার কোন বিষয় নয় এটাই হচ্ছে রাসুল্লাহামের বিনয় তিনি বলেছেন আমাকে মূসার থেকে উপরে তোমার স্থান দিও না অর্থাৎ কুফ্পারদের মতো তাদের সঙ্গে তর্ক করতে গিয়ে যেন আমরা আল্লাহর কোন নবী বা থেকে খাটো না করি রাসুল্লাহ তিনি এই বিষয়টি পছন্দ করেনি বলেই তিনি এমনটা বলেছেন কেননা মূসা আল্লাহ সাল্লাম তার উভয়ই হচ্ছেন মুসলিম তার প্রত্যেকে আমাদেরই নবী আমাদেরই রাসুল রাসুল্লাহ সাল্লাহাম তিনি চাননি এই ধরনের বিতর্ক হই এ কারণে তিনি বলেছেন এরকম বলছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এক প্রচণ্ড শখ এবং একটি আতঙ্ক ঝাকুনির মধ্য দিয়ে যাবে প্রত্যেকেই এবং এর ফলে সবাই অজ্ঞান হয়ে যাবে অচেতন হয়ে পড়বে মৃত হয়ে পড়ে থাকবে রাসুল্লাহ সাল্লাহাম বলেন আর আমি হচ্ছি সর্বপ্রথম ঝাঁকুনির আওতার মুক্ত ছিলেন কিনা নাকি অলরেডি এর আগে তিনি সেই শখের মধ্য দিয়ে গিয়েছেন কারণ ইতিপূর্বে তিনি সেই অভিজ্ঞতা লাভ করেছেন দুনিয়াতে যখন তিনি আল্লাহকে দেখার জন্য অনুরোধ করেছিলেন তুর পর্বতে যখন মুসা আল্লাহাম আলাস্হতালাকে অনুরোধ করেছিলেন তখন প্রচন্ড একটি শখ এবং দিনে মূসাকে দ্বিতীয়বার সেই আতঙ্ক এবং শখ মধ্য দিয়ে ফেলবেন না কারণ দুনিয়াতে একবার সেই অভিজ্ঞতা তিনি অর্জন করে ফেলেছেন এবং এটা একবার অর্জন করাই যথেষ্ট অর্থাৎ মুসা আলাহাম কিয়ামতের দিনে সেই প্রচন্ড আতঙ্ক এবং ঝাঁকুনি থেকে মুক্তি লাভ করেছেন রাসুল্লাহ তিনি একদিন গনিমতের সম্পদ বন্টন করেছিলেন যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদকে বন্টন করে দিচ্ছিলেন এমন সময় একজন ব্যক্তি এসে তার কাছে বলল আপনি যেভাবে এটা বন্টন করছেন মনে হচ্ছে না আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি বন্টন করছেন সোহান আল্লাহ চিন্তা করুন জনক ব্যক্তি এসে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে বলছে সম্পদের বন্টন দেখে মনে হচ্ছে না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করছেন আল্লাহ কয়েকবার রাসুল্লাহ সাল্লাহামের সঙ্গে কথা বলতে গিয়ে যাকে আল্লাহ সুহামতালা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন মনোনীত করেছেন বাছাই করা শ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন তাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি নাকি পক্ষ পাতিত্ব নিয়েছেন অন্যায় বিচার করছেন স্বাভাবিকভাবেই এই ইউটি রাসুল্লাহ সাল্লাহামের মনে খুবই কষ্ট দিয়েছে সাহাবারহম তারা বলেছেন আমরা রাসুলামের চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেয়েছি কিন্তু রাসুল্লাহ সাল্লাম তখন কি বলেছিলেন রাসু সাল্লাহাম তিনি বলেছেন আল্লাহ মুরসার উপরে রহম করুন কারণ তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি সবর করেছেন মুরসালামের মর্যাদা বলেছেন তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু এর এরপরও তিনি সবর করেছেন মনে ইসরায়েলের ইতিহাস আমরা কিছুটা আলোচনা করেছি যারা মুসা আলাহামের সঙ্গে ছিল মোসা আল্লাহ সাল্লাম বহু কষ্টকর অভিজ্ঞতা এবং পরিস্থিতি অতিক্রম করেছেন আল্লাহ সুমাতাল তার ব্যাপারে বলেছেন যখন মুরসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা এই বিষয়ে জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো রাসুল মুসা বহু বিপদ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে তিনি সবর করেছেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ মুসলের উপরে রহম করুন কিন্তু তিনি ধৈর্য হারাহনী সবর করেছেন মুসা আল্লাহিস্লামের আরো দুইটি তাৎপর্যের ব্যাপারে রাসুলসাল্লাম উল্লেখ করেছেন যার একটি আল ইসরা এবং অন্যটি আল সম্পর্কিত মিরাজ এর রাতে রাসুল্লাহ সাল্লাহাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে রাত্রিকালীন সফর এটাকে বলা হয়ে থাকে আল ইসরা আর জেরুজালেম থেকে সঙ্গে উর্দু আরোহণ করা সাক্ষাতের জন্য উর্দু আকাশে যে সফর সেটাকে বলা হয়ে থেকে মিরাজ আল ইসরার ব্যাপারে তিনি বলেছেন আমি রাত্রিকালীন সফরে মৌসা আলাহিস্লামের কবরকে অতিক্রম করে গিয়েছি এবং আমি দেখেছি তার কবরে তিনি সাথ আলায়রত অবস্থায় আছেন এবং আল মিরাজ বা উর্দু আসমানের সফরের ক্ষেত্রে রাসুল আসালিস্লাম তিনি বলেছেন মৌসা আলাহিসামের ব্যাপারে আমার সঙ্গে মূসার ষষ্ঠ আসমানে দেখা হয়েছে অন্য কেউই মুসার থেকে এত উঁচুতে ছিলেন না একমাত্র সপ্তম আসমানে ইব্রাহিম আলাহাল্লাম ছাড়া মুসা আলাহাম ষষ্ঠ আসমানে তার উপরে শুধুমাত্র আছেন ইব্রাহিম আলাহালাম এটাও নিঃসন্দেহ সাইদিন মুসা আলাহিসাল্লামের একটি মর্যাদা কারণ যত উপরে আসমানে আপনি যাবেন আপনি তত বেশি আল্লাহ মোহামতাল্লাহ নৈকট্য লাভ করবেন কত কাছে থাকবেন মুসা আল্লাহামের আরেকটি মর্যাদা হচ্ছে তার উন্মতের সুবিশাল সংখ্যা রাসুল্লাহ সাল্লাহাম পৃথিবীর সমস্ত জাতিগুলোকে আমার সামনে উপস্থাপন করা হলো. আমি কিছু নবীদেরকে দেখেছি তাদের সাথে ছিল ক্ষুদ্র কিছু অনুসারী ক্ষুদ্র কিছু দল এমন কি কয়েকজন নবী তাদের সঙ্গে মাত্র একজন বা দুইজন অনুসারী ছিলেন মাত্র চিন্তা করুন কেমন দিনে এমন নবী আসবেন যাদের অনুসরণ করেছে মাত্র একজন বা দুইজন ব্যক্তি তারা তাদের সম্পূর্ণ জীবনকে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করার কাজে দাওয়াতের কাজে কাটিয়েছেন অথচ ফলাফল হিসেবে তারা পেয়েছেন একজন বা দুইজন ব্যক্তি যারা তাদেরকে অনুসরণ করেছে রাসুল্লাহ আসলাম বলেছেন আর এমন কিছু নবীকেও আমি দেখেছি যাদের সঙ্গে কোনো ব্যক্তি নেই কোনো অনুসারী একজনও নেই অর্থাৎ পৃথিবীতে এমন কিছু নবী তাদের নবতের দায়িত্ব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করেছেন কিন্তু কোনো অনুসারী তাদের ছিল না রাসুল্লাহ আসলাম পর বলছেন এরপর আমি দেখলাম একটি বিশাল উন্মত রাসুল্লাহ সাল্লাম তিনি বলেন আমি আশা করেছিলাম ধারণা করেছিলাম এটাই হবে আমার উম্মত। এই ঘটনাটি সম্পর্কে আমরা জানি রাসুলাম তাকে এই দৃশ্যগুলো স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল ইব্রাহীল আলাহাম তার ডান হাত ধরে ছিলেন এবং মিকাইল আলাহাম তার বাম হাত ধরে তাকে নিয়ে সফর করে ছিলেন কি দিনের ময়দানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাসুল্লাহামের সাথে ফেজলায় ইব্রাহীল এবং মিকাই তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন এই সুবিশাল উম্মতকে দেখে এটাই কি আমার উম্মত রাসুল্লাহাম তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল তিনি যাচ্ছিলেন এই সুবিশাল উম্মত তার উম্মত কারণ এরা সংখ্যায় প্রচুর বিশাল কিন্তু ফেরেজ তারা তাকে বললেন না বরং এটা হচ্ছে মহসার উম্মা বরং এটা হচ্ছে মুসার তারা তাকে বললেন আপনি ডান দিকে তাকালেন তখন আমি ডান দিকে তাকালাম আর একটি বিরাট উম্মাকে দেখলাম যারা পুরন্ত পুরো দিগন্ত বিস্তৃত দিগন্ত জুড়ে ছিল এরপর দিবাইল মিখাইল আমাকে বললেন আমি তাকালাম এবং দেখলাম একটি উম্মা সম্পূর্ণ দিগন্ত জুড়ে বিস্তৃত ফেরেজ বললেন এটাই হচ্ছে আপনার উম্মা আর আল্লাহ এদের সঙ্গে আরো সত্তর হাজার জনকে যুক্ত করে দেবেন যাদেরকে তিনি বিনা হিসেবে কোন জিজ্ঞাসাবাদ প্রশ্ন ছাড়াই জান্নাতে দাখিল করাবেন জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ এই মুসলিম উম্মার মধ্যে সত্তর হাজার ব্যক্তি এমন থাকবেন যাদেরকে কোন ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ ছাড়া সরাসরি আল্লাহ জান্নাতে দাখিল করে দেবেন অথচ বাকি প্রত্যেক ব্যক্তিকে এই জিজ্ঞাসাবাদের পর্দায়কে অতিক্রম করতে হবে এটা এই উম্মার প্রতি আসুহিসের উম্মতের প্রতি আল্লাহ মহাম্মতালার একটি বিশেষ অনুগ্রহ এবং রহমত এবং হাদিস থেকে মুসাল্লাহ ইসলামের এই সম্মান আমরা জানতে পারলাম দ্বিতীয় বৃহত্তম উম্মা উম্মতে মোহাম্মদ মুসালাম হজ করেছেন বর্ণিত হাজি রাসুল্লাহাম তিনি উল্লেখ করেছেন হজের সময় রাসুল্লাহ সাল্লাম তিনি একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন এই উপত্যকার নাম কি এলো এই উপত্যকার নাম আজরাক রসুল্লাহ সাল্লাহাম যেন আমি দেখতে পাচ্ছি মোসা হজের উদ্দেশ্যে এই পাহাড় থেকে নেমে আসছেন এবং তালবিয়া বিয়া পাঠ করছেন এই কথার অর্থ মোসা আলাহিসাল্লাম হজ করেছেন তিনি আল্লাহর ঘর দিয়ারত করেছেন ইউনুস ইবনে মাত্তা ইউনুস আল্লাহিস্লাম তিনিও হজ করেছেন অন্যান্য হাজির থেকে আমরা জানতে পারি অন্যান্য অনেক নবীগণ তারা হজ করেছেন যেমন হুদ আলাহিসাল্লাম সউল আল্লাহিসাম আল্লাহর অন্যান্য নবীরাও বাইতুল্লাহ হজ করেছেন ইব্রাহিম আলাহিস্লামের আগে এবং পরে আল্লাহ এই দৃশ্যগুলো রাসুল সাহায্যের সামনে এমন দেখিয়েছেন যেন এমনকি ইউনুস আল্লাহাম তাকেও তিনি একটি লাল উল্টে সেই পাহাড় থেকে নেমে আসতে দেখছিলেন এগুলি হচ্ছে মূসা দেওয়া কিছু বিশেষ মর্যাদা এবং আরো বহু মর্যাদা রয়েছে যেগুলো আমরা কোরআনের বিভিন্ন আয়াত জুড়ে রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউড রেইনড মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লুড কম অথবা ইউটিউব চ্যানেল